महबूब भाई जुबी আমাদের আহ যেটা সবচেয়ে আলোচনার বিষয় ছিল বা আমাদের সত্যি বলতে একটা পডকাস্ট করার ইচ্ছা ছিল সেটা হচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট নিয়ে নিরাপদ সড়ক চাই তবে পলিটিক্যাল ক্লাইমেট বা যদি বলি যে পলিটিক্যাল সিচুয়েশন এটা একটা এটা নিয়ে কোন একটা সময় আমরা ইনশাল্লাহ বাংলাদেশের বিজনেস সেটা হচ্ছে ইয়ে থেকে যে বাংলাদেশের দিকে একটা ইয়ে পাইছে কোন দেশে কোন দেশের জন্য কোন দেশগুলো বিজনেস এর জন্য হচ্ছে ভালো এই ধরনের নিজেকে পড়ালেখা করার চেষ্টা করি এই ফেসবুকে ফোরাম গুলা ছিল আমি আগে সমস্ত দুনিয়ার যত ফোরাম ছিলতে পড়তাম ইসলাম নিয়ে আচ্ছা তো এই যে তখন এই ইসলাম ওয়েব অথবা ইসলাম ব্লক নামে একটা ফোরাম আমার ইসলামে আসার মানে ইসলামের প্রতি আগ্রহী হওয়ার যে ইন্সপিরেশন সেটা আসলে অনলাইন থেকে অনলাইন থেকে হ্যাঁ বুঝতে পারছি না এটা এই আপনি না এই জেনারেশনের একটা বড় অংশ আচ্ছা তো আমাদের আজকের যে টপিক সেটা নিয়ে আপনাকে সেটা নিয়ে আপনার একাধিক লেখা ছিল সম্ভবত 2016 कुरबानी आसले ग्रुप थे আর একটা যেটা আরো রিসেন্ট সেটা যেন আসার পর মনে হয় এটা পরে খুব ভাইরাল হয়েছে যে সে কোরবানি দেয় সে টাকাটা সাদা করে দিছে কাইন্ড অফ এটা হচ্ছে কোরবানি করে কোরবানি করাটাকে मिक टाइार इन कर रक्त दूषित है तो विषय गुजरात विषय आसते जरा मुस्लिम बचर पर बचर आई थिंक हजार बचर क्रबानी से की हो तो किता हमफ्यूशन क्रबानी वेगानियन ग्रुप गलत प्राणी हत्या ठीक आमिष खाओ ठीक ना शरीर खराब रेडमीट खराब আমরা আজকে কিছুটা আর চামড়া চামড়া বিষয়ে আমরা ইনশাল্লাহ আসবো তো প্রথমে এইটাতে ভেগান বা ভেজিটেরিয়ান যেটা যারা বলে যে এটা একটা প্রাণী হত্যা করা িয়ান হয়ে যাওয়ার জন্য তো ওদের তো সত্যি থাকে ওদের বিপক্ষে নানা রকমেন্ট আছে আর আমরা যদি বায়োলজিক্যালি মানুষকে দেখি মানুষের জাতির যে আমাদের শরীরে যে ধরনের আমিষ দরকার এগুলো আসলে পাওয়া সম্ভব না মানে কিছু না কিছু প্রোটিনের সাথে মনে করেন অনেক রকম অ্যানিমাল প্রোডাক্ট আছে যেগুলোর মানুষ ডিপেন্ডেন্ট এখন হয়তো ডিপেন্ডেন্সি আস্তে আস্তে কমতে থাকলে যেহেতু মনে মানুষ নিজেরা ফুড সিন্থাইজ করা শিখতে অথবা যে চামড়ার উপরে আগে যে আমরা মাংস খাবোই আর আমাদেরকে আমরা যদি মাংস খাওয়া বন্ধ করে দিই তাহলে তাহলে কিন্তু এটার এনভারনমেন্টাল ইম্প্যাক্ট যেটা সেটা কিন্তু আরো বেশি হবে এটা নিয়ে কিন্তু অনলাইনে অনেক সুন্দর সুন্দর লেখা আছে মানুষ যদি আজকে যদি টোটালি যদি ফার্মিং বন্ধ করে দেয় এই যে গরু মনে করো এই যে কুকুর পালা অথবা এই যে গরু করে দেয় কি হবে সেগুলা ইনশাল্লাহ মানে মানে এত মানে প্রিপেয়ার্ড বলে বলতে না তো কিন্তু এই বেগানদের যেটা এই মুভমেন্টটা মানে স্পেশালি ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার যে মুভমেন্টটা এটা আসলে একটা মানে কি বলবো মিসগাইডেড একটা মুভমেন্ট এটা নিয়ে আমার মনে হয় এই ধরনের আমার আমার কাছে মনে হয় মুসলিমদের পেটের ব্যাপারটা ইগনোর করে যাবে ভালো মানে মুসলিম আপনার ওয়েস্টে ইকো রিলেটেড আপনি যেটা বললেন যে আসলে আহ ব্যালেন্স নষ্ট হওয়ার বিষয়টা যদি আমরা ক্লাস সেভেন এইটে পড়ছিলাম বাস্তু বাস্তু সংস্থান না এই ধরনের কিছু একটা মনে হয় মনে আছে হ্যাঁ হ্যাঁ তারপরে তোটা বা ধর মনে কর ওই যে এই ধরনের যেসব সংস্থা আছে মানে ভেজিটেরিয়ান অথবা এরা সোশ্যালি আসলে খুব একটা না কারণ মনে তাহলে যদি সব ধরনের মানে সব ধরনের প্রাণী প্রাণী যদি মারাটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে কি পোকামা করতে শুরু করে ভাইরাস ব্যাকটেরিয়া কোথায় গিয়ে থামবে এমনকি গাছেরও তো প্রাণ আছে একটা ঘাসেরও তো প্রাণ আছে তাহলে তো ঘাসের হাঁটা যাবে না গাছের উপর হাঁটা যাবে না ঘরের স্প্রে করা যাবে না ইলেকট্রিসিটি ইউজ করা যাবে না কারণ সবকিছুই বন্ধ করে দিতে হবে মানে আমাদের হিউম্যান সিভিলাইজেশনটাকে বন্ধ না করলে এই জিনিস সম্ভব না কারণ আমরা মনে করো আমরা দই খাচ্ছি এক কাপ সাথে বিলিয়ন বিলিয়ন ব্যাকটেরিয়া আমরা গেলে ফেলতেছি এখন একটা মানে ওয়ার্ল্ড লাইন তাই না এখন একটা ব্যাকটেরিয়ার গরুর লাইফ কি আবার মাগুর মাছকে যদি উত্তা দিয়ে পিছিয়ে ফেলি তাহলে এটা লোকের খুব একটা ম্যাটার করে না মানে কে মানে আসলে মানে তুমি কোথায় থামবা যে কোন কোন থেকে বেশি কেন শুধু মানে লাইফ বেশি তাহলে কি এই যে আমরা এত এত মাছ মারতেছি মানে কোটি কোটি মানে বিলিয়ন বিলিয়ন মাছ মারা হচ্ছে সব যুগে দেখা যায় কিছু না কিছু একটা ফ্যাশন হয় যেরকম মনে করো এই যেরকম মনে করো সিক্সটিজে হিপি হিপি মুভমেন্ট যে লোকজন সবকিছু ছেড়ে সভ্যতা ছেড়ে গিয়ে বড় জঙ্গলে থাকবে জামা কাপড় ছাড়া ঘুরে বেড়াবে এইসব হাবিজাবি অনেকদিন করছিলো তারা তাই না তো করে একসময় দেখলো এগুলো আসলে মানুষ টিকবে না একসময় গিয়ে মিলা গেছে তো বেগানিজম যেসব এগুলাকে আমার যেটা মনে হয় আসতে কিছুদিন কিছু লোক ডেভিডেড হবে তো এটা মানে ইন লার্জ সোশ্যাল তেমন এইসব জিনিস আমার মনে হয় পিওরলিগনোর করা মানে এগুলোর সাথে আমি পার্সোনালি মানে আমি আগে এক এই রিলিজিয়াস ব্যাপারগুলা স্পেশালি রিচুয়ালের যে ব্যাপারগুলা এগুলা সাইন্টিফিক অনুচ্ছেদ দিয়ে আসলে প্রুফ করা অথবা ডিসপ্রুফ করা আমি এখন এই মেন্টালিটি থেকে বের হয়ে গেছি কারণ এটা এটা দিস ইজ নট আর তুমি দেখি ধরো মনে করো অথবা সেটাকে ডিসেজ করাটা এই কারণে যে কোন ধরো মনে করো তুমি বাংলাদেশে অনেক বড় একটা পতিতা লয় সেখানে ধরো এক লক্ষ পতিতা কাজ করে এখন এক লক্ষ পতিতা যেহেতু কাজ করোপাশে মার্কেট হবে এরিয়া residenital area হবে একটা জমজমাট ব্যাপার হয়ে যাবে ওই দেখাবে ওই প্রতিদলে মার্কেটিংパクト অনেক বেশি এখন এটা মার্কেটিংパクト বেশি হলে না কিন্তু এখন মরার পর কুরবানি মরার পর কুরবানি ধরো দুর্গাপূজা এক এক্সট্রিম ভাগ আছে এই যে আপনি চিন্তা করেন বাংলাদেশ কোন জায়গায় পিছিয়ে আছে মানে ইকোনের বাংলাদেশে নেই এখন যে ধরনের চলতেছে তো আমি কোন সমস্যা মনে করি না বলেন যে কোনো তুমি দেখা দিতে যে কোনো কিছু এটা একটা আসলে বিশাল একটা লোক বহুত গান গে তবলা বাজায় রেকর্ড করে খেয়ে পরে বাঁচতেছে এখন মনে করো যদি না থাকলে এত লোক না খেয়ে মরে যাবে এই জন্য গান অবশ্যই হালালা এই কারণে ইসলামের যে রুলিংস আছে গান শোনা যাবে না যেটা এই যুগে চলবে না আসলে এই ধরনের ডিসকাশনে বেস্ট হচ্ছে টোটালি অ্যাভয়েড করে যাবার দুনিয়ার যে কোনো কিছুর ইকোনমিক ইম্প্যাক্ট আছে ভালো আছে খারাপ আছে তবে এই সময় নাটুকাই ভালো কারণ এই ডিসকাশনে গেলে আলটিমেটলি মানে হেরে যাবা। তো যেটা হচ্ছে এবং আমরাই আমরাই যে হজরত ইব্রাহিমের সত্যিকারের উত্তর সেটা হচ্ছে আমাদের কোরবানি দিয়ার আমরা প্রমাণ করতেছি আল্লাহ আমাদের এটা হচ্ছে মুসলিম জাতির উপরে এটা হচ্ছে আমাদের অনার এখন বর্তমানে অনুসারে আমরা ইব্রাহিম আমাদের জাতির পিতা জোরিজিনালি তো আসলে এখন আর ক্লেম করে না কিন্তু একদম মানে শুরুর দিকে গেলে কোন একটা নবী থেকে এইভাবে যে আমরা হজরত ইব্রাহিম কে আমরা এখনো অনার করে যাচ্ছি এত বছর আগের একটা ঘটনা যে মুসলিমদের একটা রিচুয়াল একটা সোশ্যাল রিচুয়াল যে এটা হচ্ছে আমাদের মানে কোরবানির মূল মূল যেটা হচ্ছে যে হজরত আল্লাহ খলিল হিসেবে এবং আমরা আমরা সেই জিনিসটাকে উনি যে ওনাকে যে আল্লাহ যে অনার করছেন ওনার ওনার ইসলামের মানে ওনার আল্লাহ ভালোবাসা এবং আল্লাহর এবং প্রতিফাইস করার যে মনোবৃত্তি সেই জিনিসটাকে আল্লাহ যে অনার করছেন এই জিনিসটাকে আমরা সেলিব্রেট করি এবং আমরা প্রত্যেক বছর নিজেদের এটা মনে করাই দেখো কোরবানির ব্যাপারটা না থাকলে অথবা হজ করার ব্যাপারটা না থাকলে হজরত ইব্রাহিম কিন্তু ইরিলিভেন্ট হয়ে যেত বর্তমান দিনে তাই না এবং আমরা হজরত মুসা কিন্তু সেলিব্রেট করছে না করতেছি একদিন আসরের দিন কিছুটা কিছু কিন্তু আসলে সেই হিসাবে না এরকম আরো নবী আছে যাদেরকে আমরা করতেছি না এইভাবে কে আমরা এভাবে সেলিব্রেট করতেছি না আমাদের ধর্মের একটা পালন মানে দিন হিসাবে না কিন্তু এরকম হজরত আদম উনি একজন খুব মানে সত্যি সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ প্রথম মানুষ কিন্তু হজরত আদমের কোন ঘটনাকে আমরা কিন্তু সেলিব্রেট করতেছি না আমরা মনে করো মুসলিম মানে মানুষ হিসেবে সেলিব্রেশনের জন্য একটা এই দিন ঠিক করা যেতে পারতো আলোক করিতে যে এই দিন এই দিন হজরত আদম না আদম পৃথিবীতে আসছিলেন এই কারণে আমরা ওইটা প্রত্যেক বছর আমরা এই কারণে সেলিব্রেট করি ঠিক ওভাবে আমরা করতেছি না কিন্তু হজরত ইব্রাহিমকে দেখেন আমরা প্রত্যেক বছর এটা হচ্ছে এটাই হচ্ছে কোরবানি মূল ফোকাস এবং আমরা এটা থেকে আমরা দেখতেছি যে একটা মানুষ দেখো কত কষ্ট করলো সে আমরা এখন আমরা যদি মনে করো আমরা যদি কেউ দিন পালন করি আমরা যদি মনে করো দশ বছর মনে করো এইরকম ধরো এই হজরত ইব্রাহিম অল্প বয়সে সে কত ভালো একটা ফ্যামিলি মানে সে প্রধান পুরোহিতের ছেলে আজরের ছেলে প্রধান পুরোহিতের ছেলে হিসেবে সেখান থেকে তাকে তার সমাজ থেকে বয়কট করছে তাকে আগুয়ের মধ্যে ফেলে সে সে ঘরবাড়ি বাড়ি অন্য দিকে চলে গেছে তাকে তারপরে বাচ্চা পর্যন্ত হচ্ছে না বাচ্চা হচ্ছে না এত এত কিছু এরপরে উনি আলা হয়েছে যখন ফাইনালি যখন মানে বৃদ্ধ হয় সে বাচ্চা তুমি কোরবানি উনি একটু হেজিটেট করলো ছেলেকে জিজ্ঞেস করলো যে বাবা আমি একটা দেখছি তুমি কি বলো ছেলে ছেলে ছেলে তারপর পার্ট এখন তো যেটা বলতে আসছিলাম যে এই যে এইটা করছে এবং আল্লাহ তাদেরকে কিভাবে এই কোয়ালিটি আমরা মনে করতেছে সেগুলাকে আমাদের উম্বাগত ভাবে আমাদের মধ্যে আনতে এই কারণে কিন্তু মুসলিম উম্মা টিকে থাকবে যতদিন এই রিচুয়াল গুলা টিকে থাকবে এবং এই রিচুয়াল গুলা আমরা প্রত্যেক বছর নিজেদেরকে মনে করাছি এবং আমরা নিজেরা আমরা সচেতন ভাবে বুঝি বা না বুঝি আমাদের মাথা কিন্তু ঢুকে যাচ্ছে যে এই লোকটা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করছে এবং এই লোকটাকে আল্লাহ এই মানুষটাকে আল্লাহ এই পরিমাণে অনার দিছে যে চিনে না জানে না যে আমরা দেখুন না আমার ছেলে হজরত ইব্রাহিমকে চিনে না দেখবে না তার কিন্তু তারপরেও সে জন্য একটু প্রাপ্ত বয়স্ক যাবে সেই ফ্যামিলিটা সন্ধ্যে জেনে যাবে কত বড় অনার তাই না আমরা এত এখন মনে করো অমুক অমুক অমুকের নাম নেওয়ার জন্য বিল বিলবোর্ড বিল বোর্ড বাড়াতে হচ্ছে মূর্তি বাড়াতে হচ্ছে সাইন বোর্ড লাগাইতে হচ্ছে পেপারের লাগাতে হচ্ছে সিলেবাসে ঢুকতে হচ্ছে তারপরে একটু নাম নিতে চাই না আমাদের উনি নাম দিয়েছেন এবং আমরা এই কারণে অনার করি এটা হচ্ছে আমাদের কুরবানি বলো কিছু বললাম কারো পছন্দ না হলে আচ্ছা ঢেলে দিলাম করতে গিয়ে তবু আমি এটা করবো বরং আল্লাহ এটা আল্লাহ তাল খুলের একটা আমাদেরকে আমাদের করাটা অবল এখন বাট এরপরে কিছু মুসলিম থেকে তার কাছে বিষয়টা হচ্ছে ইকোনমিক্যাল বা ইনভারনমেন্টাল বা মোরাল সামথিং একটা সেটাকে ফালাই এবং যখন ফালাই বিচার করে তখন আমরা ধরাটা খাই কারণ আমরা নিজেরা আসলে একদম পিওরলি রিলিজিয়াস চিন্তা করতে অনেক সময় না কারণ তাদের কাছে অনেক ক্ষেত্রে রিচুয়ালটা ইয়ে না ক্লিয়ার না রিচুয়াল বেসিস টা ক্লিয়ার না আমি আসলে কেন কাজটা করি আমি কাজটা করি কারণ আল্লাহ বলছে যদি কিছু হোক নো ম্যাটার রাইট এটা তো আমাদের পারসেপশন হওয়া উচিত কিন্তু এখন আসে আমার প্রশ্ন যে কোশ্চেনটা করতে আছি সেটা হলো ইজ ইট রাইট তারা যেটাকে তারা যে এটাকে মনে করেন এটাকে একটা টাকা পয়সা নষ্ট করার করা দেখাতে চায় এটাকে আসলে সত্যি কিনা মানে ধরলাম যে আমি টাকা পয়সা লসও করা লাভ আমি মানে করব। আমি এখন মনে করো বাংলাদেশে অনেক হয়তো মানে আমাদের যারা শ্রোতা হবে তারা হয়তো ইকোনমিক ব্যাপারটা অনেক কিছু না কিন্তু ধরো মনে করো আমরা দশ জনের একটা ফ্যামিলি এখন ধরো দুইটা ফ্যামিলি তারা ফুল দেয় ঠিক আছে এটা হচ্ছে একটা ফ্যামিলি রিচুয়াল আর একটা ফ্যামিলি রিচুয়াল হচ্ছে তারা প্রত্যেক বছর একটা ডেট তারা মুরগি মুরগি বড় করে মুরগি যাবে করে মুরগি মাংস খায় ঠিক আছে দুটা ফ্যামিলির পাশাপাশি এখন এখন ধরো মানে বেঁধিতে তারাও ফুল নিজেরা চাষ করবে তারা নিজেরাই ফুলটাকে তুলবে তারপর একসময় গিয়ে তারা ফুলটাকে বেদিতে ডিলে ইলিশ পান্তাগুলো যাও হ্যাঁ এখন দেখো এই যে ইকোনমিক মনে করো এখন তুমি মনে করো একটা সমাজের সম্পদ করল আমেরিকানরা কেন কেন তারা ধনী কারণ তারা তারা এই তারা বাতাস থেকে মানে তাদের ব্রেন থেকে তারা সফটওয়ার বানাচ্ছে তারা এই মনে একটা লোক ধরো ধরো একটা লোক সারা বছর এক লক্ষ টাকা স্যালারি এক লক্ষ টাকা স্যালারি পাচ্ছে কিন্তু সে সেই সফটওয়ার বানাচ্ছে সেই সফটওয়্যার বিক্রি হচ্ছে কয়েক মিলিয়ন ডলারটিতে প্রচুর কারণ জাপানিরা ধরো এই প্লাস্টিক ধাতু কাছ এগুলা একটা গাড়ি বানাচ্ছে গাড়ি বানান দেখো সে তার সোসাইটিতে তার কি করে ডলার সে ডলারের রেটেরিয়ালকে ডলারের লেবারকে সে পনেরো হাজার একটা গাড়িতে কনভার্ট করে ফেলছে সে তেরো ডলার অ্যাড করে তার মানে কি জাপান একটা বড় বড় দেশ হয়ে গেল এটা এখন মনে করো যখন আমরা ধরো এখন একটা গাড়ি গাড়ি একটা ইকোনমিক আউটপুটে দেখো এখন মনে যে ফুল দিচ্ছে ফুলটা কি হচ্ছে বার জিনিস নষ্ট হয়ে গেছে ওয়েস্ট শেষ খালি তার যে এক বছরের যে তার লেবার এক বছরের সেই যে ফুলের ফুলটাকে পানি দিছিল এই যে সেই র মেটেরিয়াল গুলো ইউজ করলো সেটা কি সেটা জিরো হয়ে সে ফুলটা দিলো কিন্তু যে গরু যে গরুটা করলো মনে করো সে পাঁচশো একটা বাছুর কিনে নিয়ে সেই বাছরটাকে এক বছর ধরে সে আরো পাঁচ টাকার টাকার খাবার খাওয়া আর আরো টাকা অন্যান্য খরচ হয়েছে সে ধরো টাকা এখন মনে এই দশ টাকা খরচ করে তার এক বছর পর যে গরুটা পাওয়া গরুটা টাকা সে ধরো টাকা সে সম্পদ নতুন সম্পদ তৈরি করলো যেটা আগে ছিল না সে দশ টাকা ইনভেস্ট করে সে চল্লিশ টাকা করলো এরপর কি হলো সেই মাংসটা তো খেলো থেকে একটা দেখো এটা থেকে মনে করো চল্লিশ টাকা গরু থেকে ধরো সে এই যে ধরো বিশ হাজার মাংস খেলো সে এক হাজার টাকা চামড়াটা বিক্রি করলো এই চামড়াটা চামড়াটা ধরো এই চামড়াটা দিয়ে ধরো মনে একটা চামড়া দিয়ে ধরো সে দশটা দশটা জুতা বানালো দশটা জুতার দাম দুই হাজার টাকা টাকা হয়ে দেখো করো কি হচ্ছে যে পুরো ইকোনমিতে এই যে গরুর মতন একটা মানে কোরবানির যে ব্যাপারটা সে পুরো ইকোনমিতে কিন্তু জিনিসটা স্প্রেড যাচ্ছে এইখান থেকে নিয়ে কি সার বানানো কিন্তু একটা ওয়েস্ট প্রোডাক্ট হয়ে গেলো সমাজে এক বছর পর কি দেখলো যে মনে করি মানে পাশাপাশি দুইটা ফ্যামিলি মানে ধরো দুইটা ক্লোজ করবে একটা একটা পরে ফুল করলো যে ফ্যামিলিটা ফুল তাদের তাদের কাছে কি হলো একটা ডাস্টবিনে ফুল ছাড়া কোনো নাই আর মনে করো অন্য যে ফ্যামিলিটা গরু চাষ করলো সে খেলো সে গরু মাংস খেলো সে চামড়া দিয়ে নিজের জন্য দশটা জুতা সে হাড্ডি দিয়ে সে নিজের জন্য সার বানালো সে গোবর দিয়ে সে ফুল গোবরটা সে সার ব্যাপারটা দেখো কি হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণ ইকোনমিক ইনপুট হয়ে গেল তো এই মনে করো দেখো এরপর কি হচ্ছে ধরো মনে করো সবকিছু সবকিছু দিয়ে ধরো চামড়া বিক্রি করে সে নেক্সট বছরের জন্য একটা কিনতে কিন্তু যে ফুল ফুল করলো ফুল ফুল দিলো তার জন্য আবার তাকে অন্য কোথা থেকে ক্যাপিটাল আনতে হবে কিন্তু যে গরু গরু বড় করলো তাকে মাংস তো খাইবে দেখো এখন তুমি যদি চিন্তা করো এটা দেখো হিউজ একটা ইকোনমিক তুমি বাংলাদেশের কথা চিন্তা করো একটা যে কি পরিমাণ আসলে এই যে মনে করো এই যে আমরা যে গরু কিনবো মনে করো গরু গরু ছাগল এই ধরনের যেকোনো যে কোনো ধরনের কিন্তু অনেক বড় ব্যাপার এটা যেকোনো কিছু এখন দেখো মনে করো এই যে বিলগেটস এর বিলগে না কোন একজন কোন একটা এনজিও এনজিও একটা তারা আফ্রিকাতে আফ্রিকাতে তারা একটা একটা গরিব অঞ্চলে একটা গরিব অঞ্চলে তারা টাকা বিলি করতে গেল তো তারা কি করলো তারা একটা ওই অঞ্চলের জন্য মানে ওই ওই অঞ্চলের যারা লোক আছে যত কিছু সবকিছু তারা ফ্রি দিল মানে তাদের বাচ্চাদের বই খাতা থেকে শুরু করে জামা কাপড় খাদ্য পানি ট্রান্সপোর্টেশন সবকিছু তারা দিল এরকম কোন একটা এনজিও থেকে টাকা নিন ঘটনা এটা হওয়ার পর যেটা হলো যে এটা মানে সমস্যাটা যেটা হলো দেখো দুই বছর না বছর এরকম দিয়ে গেলো গরিব অঞ্চল আমরা অনেক রকম ইকোনমিক ছিল সমস্ত ধরনের বন্ধ হয়ে গেল সবাই কারণ এনজিও তাদের সব দিয়ে যাচ্ছে তাদের কাজ করার যে মানসিকতা আমি যে কাজ করে যে ইনকাম করে যে এই আমার ফ্যামিলি চালাব আমার যে মনে কর বাচ্চাকে বড় এই এই মেন্টালিটি এই মেন্টালিটি কিন্তু আমি ভবিষ্যতে আমি বড় হলে বাবা আমাকে বিল্ডিংটা দিয়ে যাবে বিল্ডিং থেকে ঘর ভাড়া আমি আমার ফাইনে চালিয়ে পারবো তো তার কোন কিছু পড়ালেখা করার ইচ্ছা চলে চলে যায় তারপর তার কোনো কাজ করার ইচ্ছা চলে যায় ফলে যেটা হয় আমাদের অন করো ইকোনমিক গ্রোথের কারণে ধরো আজকে এক তার বাবা দাওয়া সম্পত্তির এইগুলো থেকে তার সারা মাসে হয়তো দশ হাজার টাকা ভরা সে কিন্তু গরিব হয়ে গেল সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে ইকোনমিক যে আমি দেখলাম তুমি তোমার ছেলে মেয়েদের দিয়ে যাও না দিয়ে যাও সেটা কোনো ব্যাপার না কিন্তু দাও তাকে যদি নলেজ দাও তাকে যদি যদি তোমার ছেলেকে চেয়ার বানানোর শিখাই দাও চেয়ার বানানোর ভালো হয়ে সে বড় হয়ে যাবে না তাকে ক্যাপিটাল সমস্যা না ক্যাপিটাল কাছে যদি যে আমাকে আপনি আমাকে লক্ষ টাকা দেন আমি আপনাকে হ্যাঁ আমাদের ডোমেস্টিক একটা বিশাল একটা মার্কেট তৈরি করতে এবং এখানে দেখো যেটা হচ্ছে যে লোকজন গরু পালন যেটা আমাদের দেশে ন্যাচারালি ন্যাচারালি আমাদের যেহেতু আমাদের যেহেতু চাষাবাস করে আমাদের এই আমাদের দেশের অভ্যস্ত এবং গরুকে খাওয়ানোর জন্য যে আমাদের চাষাবাদের যে বাইপ্রোডাক্ট এই যে ধানের কুড়া তারপরে তো দেখো এখানে যখন আমরা আমরা লোকালি যখন আমরা একটা বড় একটা মার্কেট তৈরি করতেছি তখন কি হচ্ছে গ্রামের একটা কৃষক দেখতে এই মার্কেট আছে আমি তো করতে পারি একটা কিনে আমি যে ধান ধান ফলাচ্ছি আমি যে ভাত খাওয়ার পর সেটা দাম এক টাকা নিরানব্বই লক্ষ টাকা আমার এটা কোনো খরচ হচ্ছে না এবং এটা আমাকে বাড়তি কোন দিতে হচ্ছে না তো এই কারণে একটা কিন্তু বিশাল একটা এন্টারপ্রিনারশিপ মানসিকতা গড়ে উঠতেছে আমাদের দেশের সম্পদ আছে আমাদের দেশ কিন্তু বেঙ্গল থেকে কারণ কি এখানে আমরা অনেক কিছু পাচ্ছি এখন দেখো মনে আমেরিকাতে তুমি যদি একটা গরু পালন করতো তাকে তোমার ছয় মাস বছর পাঁচ ছয় মাস তাকে তোমাকে ইত্যাদি রুমের মধ্যে রাখতে হবে একটা অনেক বড় একটা খরচা ব্যাপার না বাংলাদেশ গুলা মানে এখানে তুমি একটা গরুকে তুমি যদি রাস্তা মধ্যে ছেড়ে দেওয়া সে খেতে বড় যাবে কিন্তু আফ্রিকাতে তুমি একটা গরুকে রাস্তা ছেড়ে দিলে সে মরুভূমি করবেচারালি সে আমাদের দেশে এই যে মনে আমি যেটা যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম এবং দেখো এই যারা গরু বিক্রি করে গরু ছাগল বিক্রি করে কেউ যদি ভালো করতে পারে এ দেখবে ভবিষ্যতে গোল বড় ফার্ম চিন্তা করবে আর সে যদি শিক্ষিত হয় যার ছেলেকে যদি পড়াশাহা করা হয় সে করবে কাউ ফিড পোল্ট্রি ফিড কিছু এখন মনে এটা হচ্ছে প্রচুর মনে করো ধরো আজকে যদি বাংলাদেশে দুই লক্ষ লোক যদি দশ লক্ষ গরু করে থাকে এবং দশ লক্ষ গরু যদি এক লক্ষ টাকা করে ধরো দশ টাকা করে তারা দশ লক্ষ টাকা মানে একটা বিশাল একটা এই দশ লক্ষ টাকা এই একত্রিশ হাজার দুইশো কোটি টাকা মানে এখানে আসলে দেখাইছে শুধু গরু ছাগল ট্রান্সপোর্ট ফ্রিজ এর ব্যবসা আপনার স্কিম তারপর আপনার পঁয়ত্রিশ লক্ষ গরু আপনার এটা হয়েছে আর পঞ্চান্ন লক্ষ ছাগল কোরবানি হয়েছে দেখো জুতা লেদা শিল্পি অবদানটাই হচ্ছে যে ইসলামে ইসলামের প্রত্যেকটা প্রত্যেকটা রিচুয়াল যদি তুমি দেখবো যে প্রত্যেকটা রিচুয়াল এমন ভাবে ডিজাইন করছে যেটা হচ্ছে সমাজে ট করে এবং সমাজে দিনে আগে একটা গায়ে আত্মপেলে আতর ব্যবসা করতেছে দেখো প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা জিনিসকে যদি দেখো এটা সমাজকে বড়লোক করে ফেলে এটাতে আমি একটা একটা ঘটনা বলি হজরত উম হজরত উমর আমাদের দ্বিতীয় খলিফা ওনার শাসন হলে পুরো আরবে আরবে আরবে তখন এই যে একটা দুর্ভিক্ষ হয় দুর্ভিক্ষ হওয়ার পরে যেটা করলো হসতম সাথে সাথে যে ইরাক মুসলিমদের কন্ট্রোলে চলে আসছে যে জাকাতের অর্থ সাদাকার অর্থ সবকিছু উনি খালি মোদিনা পেনা আরবের প্রত্যেকটা অঞ্চলে ছড়া দিলেন ছড়া দেওয়ার পরে যেটা হলো যে আরবের তার কিছুদিন আগে কিন্তু রিদ্রযুদ্ধ হলে শেষ করলো হস্ত আবুাক যে মানে মুসলিমের যে আরব গোত্ররা যারা ইসলামে আসছিল তারা কিন্তু দলের বেরো যাচ্ছিল আমার তাই না তো যেটা হলো এই ঘটনার পথ থেকে এই দুর্ভিক্ষর পথ থেকে প্রত্যেকটা প্রত্যেকটা আরব দেখলো যে ইসলামের বেনিফিটটা কি ইসলামের এই ইসলামের খিলাফা বলো সোশ্যাল জাস্টিস বল জাকাত বলো সাদা কারণে নিজেদের মাঝে বলা বলে শুরু করলো যখন আমরা যখন আমরা অমুসলিম ছিলাম তখন তখন আমরা তখন আমরা এই দুর্ভিক্ষ যখন দুর্ভিক্ষ আসতো আমরা কি করতাম একে এক গোত্র আরেক গোত্রকে আক্রমণ করতো তাদের সম্পত্তি কেড়ে নিত মানে একটা বিশৃঙ্খলা অবস্থা আক্রমণ করছে ওকে বাচ্চা মানে একটা আরো আছে এবং যেখান থেকে সম্পত্তি চ্যানেলাইজ করা ফেলতেছে তো এই দেখো মানে করো ইসলামের যে রিচুয়াল গুলা আমরা হয়তো তুমি কাগজে কলমে আমরা তো দেখাতে পারবো কিন্তু সাধারণ মানুষ যারা তারা কিন্তু জিনিসটা ফিল করে যে দেখো আমার একটা গরিব মানুষ যেমন ফকির আমি আমি একটা আমি উনিশশো তিরানব্বই আমাদের আমার নানা একটা হচ্ছিলাম এই ওয়াজ মাহফিলের ওয়াজ মাহফিলের জন্য দশ পনেরো কিলোমিটার দূর থেকে মহিলারা হেঁটে হেঁটে আসতেছে তখন আমি চিন্তা করলাম যে মানে ঘটনা কি মানে এত করে আসতেছে তখন ওরা যে এরা বছরে যে শীতকালে যেদিন ওয়াজ হয় সেদিন মাংসে এরা এই কারণে তারা মাংস খাবার এখানে দেখো আমরা কাগজে কলম বুঝার দরকার সে নিজে ফিল করছে যে আমি একটা একটা অন্য হলে আসি যেটা হচ্ছে হিন্দু কান্ট্রি আমি খাওয়ার সুযোগটা পাইতাম না তো যাই হোক একটু যেটা বলেন যে আসলে অন্য দেশ হলে মাংস খাওয়া চাষ যে এখানে মুসলিমরা কিন্তু খুবই ইয়ে ছিল এবং এটা কাইন্ড অফ ফাইট করে কিন্তু রাইটটা অর্জন করতে হয়েছে এখন সেই করা যাবে না গুরুজ মা এখন এইখানে সরাসরি যদি কথাটা বলতে পারতেছে না কোরবানি করতে পারবে না কিন্তু তারা নানাভাবে এটাকে নেগেটিভ कुरबानी का प्रकाशित कि फेसबुके घटना क्रिकेटर कैप्टनशीप <raszam dwarf worshipbird> फेसबुके जिकल एलिटिकल्ट তো এই জায়গাটাতে আসলে আমাদের এই বিষয়টা কিভাবে যেমন এমন ছিল যে এটা হচ্ছে ইসলামের একটা সাইন্ট একটা রিচুয়াল একটা হচ্ছে রিচুয়াল ফাইন আমরা গরু খাবো ফুড হালাল খাবো কোনো সমস্যা নেই এই ল্যান্ডে এখন ইসলাম আছে যেভাবে করেসলামের অবস্থা বা যদি হয় আসলে একদম মানে যায় না এখানে এখানে কয়েকটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে যে দেখো করো মানে ঐতিহ্যগত ভাবে বাংলাদেশে যেটা ছিল যে মানে গরু মানে গরিব ছিল কিন্তু গরিব লোকের খাবার তুমি দেখো এই আমাদের আজকাল অবশ্য বিয়ে গরু মাংস দেওয়া হয় কিন্তু ধরো আমাদের তখন কিন্তু দেওয়া হতো না দেখুন আমার আব্বু বলছিল যে মানে ফেনি মানে নোয়াখালী অঞ্চলে গরিব লোকেরা বিয়েতে গরু গরু মাংস খাওয়ায় মানে বিয়েতে গরু মাংস সার পর হচ্ছে গরিব লোকের কাজ আর বড় লোকরা খাসি খাওয়ায় মুরগি খাওয়ায় তো মানে যেটা ছিল মানে গরু তো আসলে সত্যি তো দেখো মানে আমাদের অঞ্চলের আমরা যারা মুসলমান আমরা বেশিরভাগই যে এই হিন্দু যারা ছিল যারা মূলত চাষাবাদ অথবা অন্যান্য কাজ করতো সেখান থেকে আমরা মুসলিম আসছি এবং এদের মাছ গরু মহিষ এসব খাবার প্রচলন ছিল এবং যারা যারা সংকট ছিল দেখো পাকিস্তানে ওখানে তেমন গরু জবাই হয় না কারণ ওদের কালচারাল জিনিস মধ্যে নাই এখন একটা হচ্ছে কালচারাল ব্যাপার তারপরে হিন্দুদের মধ্যে যে ধর্মীয় ব্যাপার যদিও যদিও এই মানে নিম্নবর্ণে হিন্দুদের হিন্দুদের কিন্তু গরু খাওয়ানোর কোন সমস্যা নেই সমস্যা হচ্ছে ব্রাহ্মণদের আবার এখন এখানে ধরো ফেসবুকে আমাদের সমাজে গরু খাওয়া নিয়ে যে বিরোধটা নিয়ে মামলা হয়েছে যেসব হিন্দু জমিন যারা ছিল তাদের প্রজা থেকে গরু কাটতে দিতো তারা গরু কাটলে অপমান করত অনেক কিছুই করত। তো গরু গরু খাওয়া নিয়ে একটা ইস্যু আমাদের একটা সমাজ এটা এখন থেকে না এটা মানে মানে যখন থেকে ইসলাম তখন থেকে এই এই ব্যাপারটা রয়ে গেছে দেখো গরু নিয়ে যদি এই ভেড়া অথবা যদি উঠ করবা নি এখন আর মনে করো গরুর ব্যাপারটা দেখো আসলে আল্লাহ মানে গরু বলতে আল্লাহর একটা স্পেশাল প্রাণী দেখো ইহুদের মধ্যে যখন নিফা আল্লাহ বের করতে চাই আল্লাহ কি বললো তার কথা করলাম নিফাটা কিন্তু একটা বিষয় আছে যেমনি যেভাবে সন্দেহ না এখন এরপরে আরেকটা ব্যাপার যেটা বললে যে ফেসবুকে দেওয়া সময় দিব না আমি আচ্ছা এরপরে আমি যেটা বলতেছি মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা হচ্ছে যে দেখো যে কোনো প্রাণীকে আমরা যদি বড় করি আমার বাসায় যদি ধরো একটা একটা বিড়ালকে যদি আমি পালি একটা কুকুর যদি আমি পালি অথবা একটা ছাগলকে যদি আমি ধরো আমার বাসা নিচে থাকে দেখছি সেটার পাতা খাওয়াচ্ছে এটা ছোট ছিল বড় হয়েছে এটার প্রতি আমাদের একটা মায়া এই যে একটা প্রাণী সুন্দর খুব সুন্দর ভালো লাগে মায়া জন্মা এবং গরুরা তোমাকে তোমার থেকে আসবে যায় একটা রিলেশনশিপ এটা একটা মায়া জন্মায় তথা আমাদের সমাজ বর্তমানে যে অবস্থার চাকরি কিন্তু ছিল এখন আমরা সবাই থাকি আমাদের আমরা কিন্তু এই একটা প্রতি যে মহাম্মদ মহাম্মত মানে একটা ভালোবাসার জন্য যে সেটা আমরা আমরা পাচ্ছি না একটা গরু কিনেছিলাম এটা যে একটা প্রাণী এবং এটা হচ্ছে যে আমাদের একটা ভালোবাসা আছে আমরা আমরা ছোটবেলায় যেটা দেখছি যে আবুরা আমরা এক মাস আগে ছাগল কেটে ফেলতাম আমরা এক মাস আগে ছাগলটাকে বড় করতাম পাতা খাইতাম এটা এটার জন্য পাতা মানে পাতা জোগাড় করার জন্য যেইবার পুরো এরিয়াতে ঘুরতাম যেদিন করবা আমি আমি কান্দে কান্দে শেষে যেতাম কেন কেটে এখন দেখো আমাদের ছেলেমেয়েরা কিন্তু এই পোটটা পাচ্ছে না এই প্রাণী প্রাণীর প্রতি মহাপত্রে যেটা ছিল সেটা পাচ্ছে না তাদের কাছে এটা জাস্ট একটা অনেকে এটাকে একটা প্রাণীকে কষ্ট দিচ্ছে অনেকটা যখন ছোট বাচ্চারা যেরকম মধ্যে আগুন ধরা দিয়ে করে মেরে ফেলার ব্যাপারটা এই একটা জেনারেশনের কাছে এই জেনারেশনের কাছে কিন্তু হচ্ছে না জিনিসটা সেই কারণে আমি যেটা মনে করি যে এই প্রকাশ্যে মানে একটা প্রাণীকে হত্যা করা এবং যারা ধরো না কিন্তু তাকে জবাই করা জিনিসটা দেখতে দিচ্ছি তুমি তোমাকে আমার পয়েন্টটা বুঝতে পারছো হ্যাঁ বলেন এখানে দুইটা দুইটা ডাইমেনশন আছে একটা হচ্ছে যে প্রাণীটার প্রতি ভালোবাসা এই কারণে কিন্তু কোরবানিটা যে আমি মনে আমার আমরা যে মনে করো যারা কুকুর পালাই যারা যে কোন ধরনের প্রাণী তারা দেখো লাইফের তারা তো প্রত্যেক বছর তার প্রিয় প্রাণীটাকে দিয়ে দিচ্ছে না কিন্তু আমরা আমাদের মধ্যে প্রিয় জিনিস আমরা মধ্যে প্র্যাকটিস এখন দেখো এই মনে করো প্রাণীটা সাথে কিছুদিন সময় কাটানো তাকে খাওয়া দাওয়া করানো তার প্রতি তারা গরুকে একটা মানে একটা কি বলবো একটা মানে খেলাধুলার মতো একটা জিনিস বানা ফেলে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় হ্যাঁ যে অন্তত শহর শহর শ্রেণীগুলোতে শহর শ্রেণীগুলোতে এই কোরবানির ব্যাপারটা মানে তাদের প্রতি সহনশীল হওয়া তাদের প্রতি তাদেরকে মানে মানে কষ্ট না দেওয়া ইমান করে প্রাণী এই প্রাণীটার এই মিট মানে মানে জবাই করা তো আসলে প্রাণীটা একটা মানে ভয়াবহ ব্যাপার করে আমরা তাদেরকে জবাই প্রতি এক্সপোজ করছি এর আগের আগের পার্ট করতেছি না তারপর সেই ক্ষেত্রে দেখলে আমি তোমাদের মনে হয় অন্তত শহর অঞ্চলগুলাতে এই দেখে নেই কেন তোমাদের দেশে তোমার কোরবানি করো না আমাদের দেশে কোরবানি করার নির্দিষ্ট কিছু জায়গা আছে আমরা ওরাই খুব শখ হয়ে গেছে আমি আমি আর কি তোমরা কিভাবে এখানে তিনটা সিস্টেম আছে একটা হচ্ছে যে এই ভাবে অ্যারেঞ্জ করা হয় নির্দিষ্ট জায়গা আছে আমরা ওইখানে সরকারি ওদেরকে টাকা দিয়ে দিয়ে ওরা করে হচ্ছে যে আমরা ওই এরকম কষায় তারপরে মাংস কাটা সবকিছু সিস্টেম কিছু নির্দিষ্ট এরিয়া আছে নির্দিষ্ট এরিয়াতে গরু থাকে ওখানে সবকিছু করা হয় যদি ছোট প্রাণী হয় অনেক সময় যাদের নিজস্ব আছে মাঠ আছে তারা প্রাণী কিনে এনে নিজেরা করে রাস্তার মধ্যে এটা দেখে সে কিন্তু দেখা একজন আরব সে নিজে করে সেও সব হয়ে দেখো মানে আমার যেটা মনে হয় এই এই কোরবানির ব্যাপারটা শহর অঞ্চলে ঢাকার মধ্যে একটা ঘিঞ্জি শহর যেখানে মানুষের গ্যারেজের মধ্যে মানে রাস্তার মধ্যে না দিয়ে দিব সেটা পর্যন্ত সুযোগ আমার যেটা একটা মধ্যে নিয়ে আসা দরকার এবং বাচ্চাদেরকে মানে ছোট বাচ্চাদেরকে এই পরিমাণ রক্ত এবং এই পরিমাণ মৃতদেহ গাধিমাইভেল ছবিগুলো দেখছো নেপালে যে ধরো হাজার হাজার মহিষের ডেড বডি পরে দিয়ে ফালানো হচ্ছে মানে এই জিনিসটা মানে বিভক্ত জিনিসটা মানে এই জিনিসটা থেকে বের এটা ছাড়া আমার মানে এটা এটা এটা হচ্ছে আমাদের ঢাকার একটা ইউনিক ব্যাপার দুনিয়ার কোথাও এরকম কিন্তু করা হয় না আমি যেন কিন্তু ঢাকার ক্ষেত্রে জিনিসটা আসলে একটু আমার কাছে যেটা মানে বিভ্রত হয়ে যাচ্ছে একটা এই ব্যাপারটা মানে মুসলিমদেরও আমাদের ঢাকা গুলশানে গুলশানে কিন্তু এই এবার সিটি কর্পোরেশন অনেক রকম প্রচার আমরা ওই যে গরুর বর্জ যেন ফেলা দেয়ের মধ্যে যেন না ফেলা দেয়ারিখানা দেখো এখানে এখন দেখো আমাদের দেশে সিটি কর্পোরেশনের কাছে মানে নদী পরিষ্কার করে তো এখন দেখো আমাদের তো কি হচ্ছে এগুলা রাস্তাটা কি লেগা ক্লিন করতে পারতেছে না লেগের থেকে ভয়াবহ কিন্তু আসতেছে থাকা যাচ্ছে না তো এখন দেখো মানে যে বিষয়টা হলো এই আপনার বললেন যে বাচ্চারা এখন মোটামুটি ফানের পর্যায়ে নিয়ে গেছে দুই একদিন পরে শুধু কাটা দেখে বাকিগুলা দেখে না ব্যাপারটা আসলে এরকম না কারণ আমাদের মিরপুর তো একটা অর্থ টাইপের মিরপুর মহম্মদপুর এখানে কিন্তু বাচ্চারা যে গরু কিনতে যায় গরু নিয়ে মা বাসায় খাওয়ায় পাতা চাতা খাওয়ায় এই অ্যাক্টিভিটি কিন্তু এখনো আছে এবং এর এর মধ্যে হয় আমার ছেলে দেখি আমরা ছোটবেলায় দেখছি বা অন্যান্য এলাকা যাতে দেখি এর এই কয়েকদিন বেশ এঙ্গেজ থাকে এই পশুটা নিয়ে তো এদের মধ্যে জিনিসটা হয় আর এজ ফর যে এই কাটার বিষয়টা কাটার বিষয়টা আমি শুধু নগরায়ন বা এর আগে নিশ্চয়ই ওপেনলি কাটা মানে হয়তো বা রাস্তায় কারো বাহার সামনে এটা মানে ইনসেলম হয়েছে কিছু না ইনফ্যাক্ট আমি এটা এনকারেজ করি যাতে এই রক্ত দেখা হ্যাঁ রক্ত দেখা এটা তো হওয়া উচিত না আসলে লোস নিয়ে আসে গ্রো আপ করা উচিত না ওই জন্য গরু নিজের হাতে জবাই দেবে বা ওপেন হক। এটা আরো এনকারেজ করা উচিত নাম কি সব মানে গা জালা যে আছে একটা নাস্তিক কমিউনিটি বা ইন্ডিয়ার ওরা এই গাজালার জন্য আরো বেশি করে দেখানো দরকার ব্যাপারটা কারণ আপনি দেখেন ইন্ডিয়া এত মানুষকে আমাদের খারাপ লাগে চলে যাই পেজে দেখতেও পাই না হ্যাঁ মানে এই এখনকার এই সময় আমার মনে হয় এই বাচ্চারা কিন্তু দেখেও নাই জবাইটা এবং একসময় এটা ভুলেও যায় ঠিক আছে যে আসলে গরু জবাই করা বা এভার উঠ বা যাই আসছে একটা জিনিসটা তারা ভুলে যায় পাবলিকা যখন এই জিনিসটা যখন আসে আমার কাছে মনে হয় যে করা আমি একটু বলি হচ্ছে দেখি আমি আমি আমার কাছে তারা করে ব্লাড তারা দেখে দেখে অভ্যস্ত না রাইট মানুষের মারামারি কিন্তু রাস্তায় খুব বেশি হয় না ওই পর্যায়ে তারা এটা মোটামুটি করে অথচ এই লোকগুলাই কিন্তু সবচেয়ে বেশি ব্রুটালিটি দেখায় সেই পার্টটা তারা পাচ্ছে মাহু ভাইলটা দিল যে ওইখানে বাচ্চারা মানে গরু কেনা থেকে শুরু করে পাতা খাওয়ানো এই এই প্রাকটিস আছে তো ওইখানে বাচ্চারা আবার আমি আমি ওইটাই বলতেছিলাম যে যারা যেসব নিজেরা কোরবানি করতে যে মানে আমার সমস্যা কিন্তু ওইটাতে না আমার সমস্যা হচ্ছে যে মানে শুধু একটা ডিমেনশন পাচ্ছে আরেকটা আরেকটা ডিমেনশন পাচ্ছে না বাচ্চারা যারা ওইটা পাচ্ছে না তারা মনে করেন শুধু শুধু আপনি আসলে ঢাকার মধ্যে হয়তো একটা হয় বা এখন লাস্ট যখন কিনছি আমারও হয়েছে বাচ্চাদেরও মনে হয় এটা কম বেশি হয় এটা মনে হয় এখনো চলে যায় বাট ডেফিনেটলি যদি এটা একমাস এক সপ্তাহে কেউ কিনে গরুটা ওই বন্ডেজটা থাকা ভালো নোয়ান ছুটি মানে সেটাকে আদর করলাম এবং এটাকে পছন্দ জিনিসকে কোরবানি করলাম অনেক জিনিস আসলে আমাদের চর্চা করার একটা জায়গা আছে আপনি আমি নিজেই এখন এটা হয়েছে কারণ আমাদের মানে আমাদের নিজস্ব মানে আমার শ্বশুর গরু পালে ঈদের আগের দিনে করে গরু নামাজ সকালবেলা জমা হয়ে যায় সেই গরু গরুর তার মায়ের জন্মনাটা সবাইটাই দিচ্ছি না তো এই জিনিসটা ঠিক गरीब अर्थ नई हाँ खुबी कम दम चामा पा नाम मध्य भूमि दाल मेजरिटर क्यों पाएचना মানে আমাদের এবছর প্রায় এটা আসছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু জায়গায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ও রাখা হয় নাই মানে কম দামে এটা আসলে কি চপল একসাথে কথা বলে যেটা বুঝলাম যে ওই চায়না এবং এবং আমেরিকার যে যুদ্ধ চলতেছে এবং চাইনাতে বেশি আর হচ্ছে যে আর ফিনিট হয় মানে বেশি হয় না আর জুতা স্যান্ডেল বানানো ছাড়াও যেগুলা তারপর আরো কিছু বানানোর জন্য প্রচুর এক্সপোর্ট হয় যারা এইসব করে তো এই বিজনেসগুলো গুলো বন্ধ করে দিল তো এই কারণে অনেকেই বিজনেসে একটু অনেকে হয়তো মানে সেটা প্রেডি করে শেষ করতে পারে না এই জন্য অর্ডার এর মধ্যে এর সাথে যোগ হয়েছে যে চাইনা থেকে মানে চামড়া কালেক্ট করা মরসুমটা হচ্ছে কোরবানির সময় সারা বছর টুকটা কালেকশন হয় এই সময় কালেকশন হয় এবং আগের থেকে যেহেতু মানে যোগ যে পরিমাণ সাধারণত সব বছর এই সেই এবারে এই সময় যেহেতু করা যায় থেকে সাপ্লাই কম তো ন্যাচারালি ওইটাই হয় তো এই বছর যেটা হচ্ছে সবচেয়ে বড় সংসার যে চায়না থেকে অর্ডার আসেনি এর সাথে যোগ হয়েছে এই হাজার অনেক ফ্যাক্টরি এখন প্রোডাকশনের জন্য ওই পরিমাণ যোগান্স করতে বিল পাবো না তো যেটা করেছে কিন্তু সেক্রেটারি চিন্তা করতেছে অথবা মন্ত্রী চিন্তা করতে পারে কি করে ওই ইলেকশন হওয়ার আগেই ব্যাংক থেকে টাকা দেখা যা দশ কোটি টাকা দশ বারো কোটি টাকা মানে চামড়া কেটার ব্যাপারে ছিল না তারা এখন টাকা দিতে পারতেছে না এই অবস্থা একটা বড় একটা এটা তো একটা জিনিস আছে তবে এই বছর ধরেই না কমতেছে মানে বিষয়টা এরকম হয় নাই যে আসলে চামড়ার দামটা খুব করে ড্রপ করছে মানে আপনার যে ইস্যুগুলা বলছেন এটার কারণে এটা কিন্তু এখানে মানে যতদিন যতদিন ডিমান্ড সাপ্লাই থেকে সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে এর সাথে ব্যাপারটা এখন যেখানে দেখো মনে করো যেহেতু চামড়া পচনশীল ব্যাপার তুমি যে কোনো মনে করো চিন্তা করি বিক্রি করবা এখন মনে আইসক্রিম তোমার কাছে ফ্রিজ নেই এখন তুমি আইসক্রিম নেওয়ার সাথে সাথে তোমাকে বিক্রি করতে হবে তুমি পনেরো বিশ মিনিট ওয়েট করে তুমি বিক্রি করতে পারবে না গলে যাবে তাই না এখন তুমি যদি ফ্রিজ যদি না থাকে তুমি যদি মাঝখানে মানে বসে ব্যবসা করতে চাই যে ফ্রি চামড়া কালেক্ট করে থাকবে না যারা এটা নিয়ে ট্রেড করতে চায় এই ক্যাপাসিটি যদি ডেভেলপ না করে তাহলে এটাতে তুমি মনে করো সত্যি যারা চামড়া কিনতেছে তারা তারা যদি নিজেরা সিন্ডিকেট করে ফেলে ট করবে কারণ যারা ধর যারা আছে আমরা এই দামের বেশি না যে গেলে মানে তো কোনো লস নাই মানে মানে কিন্তু মনে করো যারা যারা ধরো কিনে ফেলতেছে এখন মনে করো তারা যদি কিছু সময় ধরার ক্যাপাসিটি বিল্ড না তারপরে এই বিজনেসের নামে এতদিন এতদিন পর্যন্ত সমস্যা তারা কেনার পর যেহেতু বিক্রি করে ফেলতে পারছে কিন্তু ধরো এই বছর এখন ধরা এটা আসলে দেখি এই এই এখন মনে করো মাদ্রাসার পোস্ট লিখছিলাম এই বিজনেস করতে চাই এর ক্ষেত্রে বেস্ট হচ্ছে যে চামড়া আসলে করা খুব একটা কঠিন কিছু না আমি হাজার বিভাগে তারা মাঠের মধ্যে কিছু কেমিক্যাল আছে মূলত পথে আরো কিছু জিনিসপত্র আছে কিছু না এখন যারা চামড়া স্টোর চায় এই ধরনের লোকজনের অভাব নেই তারা হচ্ছে বলে ওই বাঁশের মাছা বানায় ওইরকম তো তোমরা যদি হাজারিবাগে গিয়ে দেখো তোমরা দেখছো না এখানকার ট্যানারি গুলা বুঝতে পারে তারা একটু আগে আগে আসতে হবে যে চামড়া কিনে আমরা আমাদের নিজেরা মতন করে প্রসেস করা রেখে দিব নষ্ট না হয় এরপর আমরা মনে যারা কিনবে তাদের সাথে আমরা বসে এই তাদের সাথে বসে আমরা আমাদের একটা করতে হলে ডিফিকাল্ট কারণ মাদ্রাসা নিজেদের মধ্যে তো আর একটা তো মনে করেন আমাদের জেলা ভিত্তিক মানে কিছু নির্দিষ্ট এরিয়া ভিত্তিক তাদেরকে করে নিতে হবে করে নিয়ে তারা তারা হয়তো একটা মাঠের মধ্যে কিছু এক দুই সপ্তাহ তারা চামড়া রাখানো যার শ্বশুর একটা মালিক ওনার বিজনেস প্রায় তিরিশ থেকে তিরিশ চল্লিশ চল্লিশ বছরের উনি হাজার ভাগ থেকে অলরেডি কত ফিট পঁচিশ হাজার ফিট ওগুলো দরকার নেই কম প্রাইস চামড়া এখন পয়েন্ট নাম্বার টু হল উনি যেটা বলছে যে এই চামড়া প্রসেস করতে একটা শর্ট টাইম থাকে আট দিন বাই হবে কেমিক্যালে লোকেরা মানুষকে ইনভাইট করুক যে চা আমরা সরাসরি দিয়ে দেখ এর সাথে কিছু টাকা দেখ মেবি এক হাজার টাকা দেড় টাকা যদি দেয় ওরা চ্যানেল লোকদের সাথে কন্ট্যাক্ট করবে যে আমরা এত পরিমাণ চামড়া দিব হ্যাঁ এত পরিমাণ চামড়া দিব এই টাকা দিবস করে আমাদের এই দামটা মানে জুতা টুতা বিক্রি করে বাকিরা সবাই ফিনিশ লেদারই বিক্রি করে তো সবাই ইন্টারেস্টেড আসলে বানানোর জন্য গুড এর জন্য না এই ওরা বলো এই বছরের মানে যে পরিমাণ আমি বলছি মানে মাদ্রাসা যদি করতে চাই এই ধরনের মালিকদের প্রতি বছরই একটা অভিযোগ থাকে যে যারা রস আমরা কালেক্ট করে ওরা বেশি প্রায় মানে প্রফিট করতে গিয়ে এদের সাথে আনতে পারে যদি সরকার যদি ওদের চান্স দেয় যায় ওরা সরাসরি চামড়াগুলো কালেক্ট করবে ইনস্টেড এই মিডলম্যান তাহলে হয়তো আমরা একটু আরেকটু ভালো দিতে পারতাম এটা ডেইলি এটা এটা না না এটা আমরা চামড়াতে শুধু শুধু এটা যদি তাহলে মাদ্রাসারা আউট হয়ে যাবে বিজনেস থেকে আমার বাসায় যে সে তার গাড়ি থেকেও নামে নাই জাস্ট আমরা খুঁজবে আরকি এটা একটা ইসারা দিছে আমাকে এই দিন বিষয়টা মানে ভাইয়া যেটা বলতেছিলেন এটাই মানে তবে আগে কিন্তু বাংলাদেশে যেটা আমি কিছু অনলাইন পোর্টালে পড়লাম তারপর কিছু দেখলাম যে এই যে চামড়ার যে দামটা নির্ধারণ করার বিষয়টা ফিক্সড এটা খুব সম্ভবত সাত বছর আগে মন ছিল না বিষয়টা উঠে নিতে উনি সক্ষম হয়েছিলেন এরকম একটা লেখা আছে অনলাইন কোর্টালে যাই না এটা সত্যতা তো এইখানে আসলে কোন সিন্ডিকেটের বিষয়টা এই জন্য হয় যে কারণ এটা সরাসরি এটার উপকারিতাটা আপনার ভোগ করে এবং মাদ্রাসা গুলার ব্যাপারে এখন আমাদের এখানে ধরো এবার নব্বই লাখ না কত মানে যে পরিমাণ প্রতি বছর ওষুধ কোরবানি হয় সেই অনুসারে আসলে বজায় ওঠে নাই বা ওদের ক্যাপাসিটি নেই ডিমান্ড কমবে ata je ekta niche khyal koren apnara je amak ami unnobe dekhiye ge secular der point of view theke je bangladesh to industrialization er piche ase technology ba idea khub ekta agay nai desher ja kajer kaj hoye apnar ekta ache agriculture ekta ache farming amon hoy tannery ba e section ta ekhono sachal ase rng rmg acha to er modhe ei duita jodi tara noshto kore fele ei chamra ta thorakta na pare ei kurmani torbani ki hobe je boltese kurmani momsab কোরবানি বন্ধ করে দাও বা যাই করে আমি জানি পয়েন্ট করে কোরবানি বিষয়টা বা এইগুলো যদি আসলে তারা ইমপ্লিমেন্ট করতে যায় তাহলে বড় বড় দুইটা ইন্ডাস্ট্রি আসলে এমন ভাবে ধরা খাবে বাংলাদেশে যা আছে চাল চাল কিছুই থাকবে না এই প্রশ্নে আমি একটা একটা ঘটনা বলি হজরতমর কে একজন হজরতমর খুব মানে চালাকানা ছিল উনি কিন্তু বুঝদার একটা সমাজদার একজন ওনাকে একজন মধ্যে জিজ্ঞাসা করলেন যে এমন সমাজদার লোক কিন্তু আপনি ইসলামে আসতে এত দেরি করলেন কেন আপনি আবু করবো প্রথম যখন ভালো ভালো লোকরা আসলো তখন তখন কেন আপনি আসেন না সময় যার তোমার বুদ্ধি আছে তোমার হেদায় এই বুদ্ধি তোমার তোমার পক্ষে যাবে না এখন তুমি যে বলছো সেগুলার কেন বুঝে না তাদের বুদ্ধি আছে ঠিক আছে তাদের বুদ্ধিটা আসলে তাদের তাদের পানিশো আমাদের মুসলিমরা কিন্তু ধ্বংস হয়ে আমরা কি জন্য আমাদের মানে মুসলিমদের এই তুমি যদি ইতিহাস দেখো এই যে ধরো উমায়ুদের পতন ধরো আব্বাসিদের পতন ধরো উসমান পতন ধরো এইখানে মোগলদের পতন ধরো তিন চার জেনারেশন যার পরে আমোদ প্রমোদের মধ্যে ঢুকে গিয়ে তারা একটা মানে বাজে অবস্থান হিসাব তো এটাই না এটাই তো ইতিহাস তাই না মুসলিমদেরকে আসলে সত্যি এই ধরনের এরা হচ্ছে মানে এইসবই আসলে মুসলিমদের গতিপথ চিনছে না মুসলিমদের গতিপথ চিন্তায় যখন মুসলিমরা দিনকে ছেড়ে দেয় এটাই হচ্ছে মুসলিমের একমাত্র এখন যেটা হচ্ছে আমরা আমরা আমাদের কালচারের সামনে করতে থাকবো এটাই তো এখন আমি এখানে একটা বিষয় হচ্ছে আমরা যে এই ডিসকাস করি এর একটা উদ্দেশ্য এর উদ্দেশ্য আসলে কিন্তু এটা কখনোই না যেতে পারছেন হয়ে যায়গুমেন্টে দিচ্ছি প্রোডাক্ট ডেভেলপমেন্ট কস্ট মার্কেটিং কষ্ট কথা পাওয়া যায় না মানে ক্যাপাবিলিটি কম আমাদের মানে অন্য ব্যাপার কিন্তু ওই যে আর যারা বেশি দামে সেল করছে তারা ধরো ওই কিছু প্রোডাক্ট যে কোনো বাটা বলো অথবা কিছু করতে পারবে না ইনজেনারেল বেশি না বাংলাদেশের আচ্ছা তাহলে এই বিষয়টা এটা তো সাধারণ মানুষ করে সাধারণ মানুষ তো এটা তুলে কিছু ডিমান্ড আসলে দাম কমে যায় বাংলিশ একটা বিষয় আছে যে মাদ্রাসা গুলা চালু রাখা যেটা নিয়ে হ্যাঁ এক্ষেত্রে সাধারণ মানুষকে কয়েকটা ব্যাপার একটু মানে আমার মনে আমাদের ধর্মীয় নেতা যারা আছে তারা যেন মাদ্রাসাতে মানে বিক্রি করে অনেক এখন যে বিক্রি করে টাকাটা মাদ্রাসা দান করে এমন করে তাই না আবার তো এখন এখানে যারা যারা যারা কোরবানি দিছে তো তাদেরকে আমার মনে হয় এবং বিভিন্ন এবং অন্যান্য কাউকে যেন না দেওয়া হয় যে এবং তাদের মধ্যে তাদের এই কন্ট্রিবিউশন চামড়া দিয়ে যে মাদ্রাসা বাংলাদেশের ইসলামাইজেশন এবং মসজিদ মাদ্রাসা এসব চালু রাখার যে তারা যে জড়িত হয়ে যাচ্ছে এবং তাদের জন্য যেটা যে একটা চামড়া এক টাকা দুই হাজার টাকা বড় ফেক্ট না কিন্তু একটা সৎকার হয়ে যাচ্ছে এটা হয়তো যতদিন এই মাদ্রাসা এইসব জিনিসে অন্য কাগজে কিন্তু এটা যেন এবং সব এরকম মাদ্রাসাকে টাকা দেওয়ার সুযোগ সাধারণ আসে না কারণ মাদ্রাসা কিন্তু ঘর ঘরে ভিক্ষা তো যেটা হচ্ছে আমাদের মাদ্রাসাকে টাকা দেওয়ার সুযোগ দেখা যায় বছরে যেন তারা হাত ছাড়া না করে যেন তাদের যখন এই কোরবানির সময় গুলো আসবে তাদের এই সব জিনিসগুলো হাইলাইট করা আর আরেকটা জিনিস এই চামড়ার ব্যাপারে যেটা এনকারেজ করা দরকার সেটা হচ্ছে নিউজ আসছে বাংলাদেশের বিয়ে থেকে একদম লেভেলে আছে এটার মধ্যে না বা ইন্টারেস্ট পাচ্ছে না আসলে আপনি কোন দিকে আমার সামনে আহ বাংলাদেশের আমি যদি ধরো গ্লোবালি যদি গ্লোবালি বর্তমানে যেভাবে হচ্ছে যে আমরা সেইগুলাকে ডলারের পাতন হবে ধরো চায়নার চায়না উঠবে তারপরে হয়তো রাশিয়া রাশিয়ার সেসব মিলে ধরো মানে একটা মেজর একটা চেঞ্জ আসবে তো এটা ধরো আগামী তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে না হোক পারে দাঁড়াল আসতে পারে অনেক কিছু হতে পারে তবে ওগুলো ওই না গিয়ে বোঝা যাচ্ছে যে কাটতেছে যেরকম গতকালকে ট্রাম্প বললো থেকে বের হয়ে যাবে তারপরে দেখলাম ইউনাইটেডিং টোটালি বন্ধ করে দিচ্ছে তারপরে এদিকে বাংলাদেশ চায়না সরাসরি পেমেন্ট করার একটা ব্যবস্থা করতে যাচ্ছে মানে বাংলাদেশ বাংলাদেশ গভর্নমেন্ট চায়নার মানে চায়নার ইউএন এর একটা রিজার্ভ রাখবে এবং সেই রিজার্ভ থেকে আমরা যে চায়নাতে চায়না থেকে যে গুডস কিনা হবে সেগুলা দিয়ে তারা সরাসরি পেমেন্ট করবে এখন এটাতে মানে পড়ার শক্তিটা বাগড়া না দিলে এখন এখন তো জানো যে সমস্ত না বা এটা নিয়ে একটা গরিম চলতেছে ব্যাপারটা আসি বাংলাদেশে তোমরা যদি ব্যবসা করার জন্য বাংলাদেশ এখন ওয়ার্ল্ডের বেস্ট প্লেস এটা নিয়ে কোন ডাউট নেই যে বিজনেসের বিজনেস চালু করা ম্যানেজ করা এগুলো খুব কঠিন ব্যাপার মানে বিভিন্ন স্তরে প্রতিবন্ধকতা বিভিন্ন ইয়াটাই বেশি বাট মার্কেট সাইজটা অনেক বড় আছে যে দেখো প্রত্যেকটা দেশে দেখ আমের যারা বড় লোক হওয়ার দেশে রেল রোড বানাচ্ছিল রেল রোড টাইকুন গেমও আছে তারপর হলো এরপরে আসলো যখন রেল রোড বানানো হয়েছে রাস্তাঘাট হলো এরপর কারো বড় লোক হলো রিয়েল যারা বানাচ্ছে যারা শহর গুলা যে ট্রাম্পের দাদার ধরো এরপর কি হলো এরপর আসলে যে রাশিয়া লেভেল আছে সার্ভিস ইন্ডাস্ট্রি যে সার্ভিস ইন্ডাস্ট্রিগুলোতে ধরো যে করতেছে তারা তারা বড় হলো তারপর দিকে এখন এইসব দিকে হচ্ছে আমেরিকাতে তুমি রিয়েল এস্টেট করতে গেলে আনলেস তোমার কাছে যদি অনেক বিলিয়ন বিলিয়ন ডলার ফাইন্যান্স না থাকে রিয়েল ইস্টেট করে তুমি হ্যাঁ ধরো উঠা কারণে কিছু হয়তো এক্সিস্টিং প্লেয়ার হলে কিছু টাকা বাড়া কিন্তু ধরো নতুন করে শুরু করতে পারবে না মোটামুটি প্রাইস তো সবাই জানে কোন জিনিস বানাতে কত টাকা খরচ হয় কোনটা ইম্পোর্ট করতে কি লাগে সবাই তো জানে বায়ার জানে সেলার জানে ম্যানুফ্যাকচার জানে মানে এখনো এখানে প্রফিট টা চলে গেছে তোমার সেই হিসাবে কোন রাস্তাঘাট বানানো হয় নাই হাসপাতাল বানানো হয় নাই এডুকেশনাল ইনস্টিটিউশন নাই বাংলাদেশ যদি পারমিশন দিত যে আমি খালি বাংলাদেশে কত লক্ষ জনই এই লাইসেন্সবিহীন ড্রাইভার আছে বাংলাদেশ যদি ঠিক আছে ড্রাইভারদের রাস্তাঘাট ঠিক করে দিত যদি মানে ইলেকট্রিসিটিতে গভর্নমেন্ট বাংলাদেশে লক্ষ লক্ষ লোক বিদেশে গিয়ে ডলার হাজার হাজার কোটি টাকা খরচ ট্রিটমেন্টের জন্য এটা এটা দেশের কত যে মেডিকেল যারা করে তারা বড় লোক হইত এখন মনে করো দেখো প্রত্যেকটা সেক্টরে তা কিন্তু না বাংলাদেশে যদি বাংলাদেশে তো এখনো ধরো এই যদি ষোলো কোটি লোকের মধ্যে যদি চার কোটি লোক যদি কোটি লোক যদি মানে মাসে যদি টাকা খরচ হয় তাহলে কত তাই না হয় যারা কোচিং সেন্টারটা করছে তারা বড় লোক তাই না টাকা কমাচ্ছে মানে লোকালি ধরো যেসব মানে মার্কেট মার্কেট ক্রিয়েট হয়ে গেছে আমাদের দেশটা এখন হয়েছে মানে দলার মতন হয়ে আছে এখান থেকে এখন যারা যারা জিনিস আব্বা স্কুলের টিচার ছিল তো আব্বা আমার আবার ঢুকলো সেই বিশ বিশ ত্রিশ জনকে হায়ার করলো তারা অর্ডারের জন্য একটা ছোট একটা অর্ডার পাইলো করলো তারপরে আস্তে আস্তে বললো বিশ জন দুইজন দুই হাজার জন হলো এবার আস্তে আস্তে তাই না বুঝতো মানে যুদ্ধ শেষ হওয়ার পরবর্তী যে লোকজনের মানে অপরচুনিটি নাই লোকজন মানে এদিকে আবার চাষাবাদ করে নিজের সাস্টেন করতে পারতেছে না মানুষ বেড়ে গেছে কিন্তু সেই পরিমাণে জমি বাড়ছে মানে তখন জমি ছিল প্রোডাক্টিভিটি নাই দেখো এর পরবর্তীতে যারা ধর ইম্পোর্টে আসছে যে দেশের মধ্যে কোনো কিছু নেই কোন লবণ মশলা মানে কোনো কিছু ফিলিপস এর কথা চিন্তা করেট লাইট বিশ ওয়াটের মানে বিলিয়ন ওষুধ বানাতে চায় বিদেশের যে কষ্ট সেটা দিতে হচ্ছে না তো কি হলো অনেক মেডিকেলের যারা মেডিকেল যারা সাহস নিয়ে আমি চিনি তো ওর ওর আমাকে বলতেছিলাম যে ওরা একসময় ধরো আশি দশকে মানে পঁচাশি ছিয়াশি দিকে বোধ তারা ওই যে ছোট ঘর ভাড়া নিয়ে ছোটখাটো মেশিন দিয়ে নিজেরা বটলিং করতে ওষুধ বিভিন্ন রকম ওষুধ ইম্পোর্ট করে এনে তারা বটলিং করতে অনেক কিছু হয়ে গেছে যেটা হচ্ছে লোকাল মার্কেটটা অনেক বড় এবং আমাদের দেশে এখনো অনেকগুলো রিসোর্স আছে এখনো ট্যাপিং ট্যাপ আমাদের সবচেয়ে সেটা হচ্ছে ল্যান্ড যেটা যেমন ডেনিং ডেনিং কথা চিন্তা করো ইন্ডিয়াতে সেদিন আমরা ইন্ডিয়ার সাথে কিন্তু পানি কিনতে হয় আয়দের নদী থেকে পানি নিয়ে আসতে হয় অথবা মানে ওয়াসা থেকে কিনতে হয় কিছু না কিছু একটা যে তোমাদের এখানে যে ডেনিম যে না বাড়ার কোনো কারণ আমাদের দেশে পুরো দেশটাই পানির উপরে আমরা লিটার পানি যদি ঢুকে সারা গ্লোবালি অর্গানিক অর্গানিক দেশে এটা কোনো ব্যাপারই না আমাদের দেশে তুমি গাজীপুরে মানে এই গাজীপুরে তুমি মাটি কিনে মাটির মধ্যে যদি ফালা যাও মানে বিজ ছাড়া দিলে যায় পরিচর্যা মানে আমাদের দেশে মাটি ধরো যারা এইসব যে কোন কোনোবালি আছে এবং লোকজন কি চায় ম্যানুফ্যাকচারিং স্কিলস যদি অর্জন করতে পারে কেউ তাহলে এখানে বাংলাদেশে বাংলাদেশে অনেক লোকজন বড় ব্যাপারে ষোলো কোটি দেখো ওয়াল্টনের কথা শুনতে পারো কত বড় তাই না গল্পের যে বসুধার যেটাতে নাকি কত বিশ ত্রিশ হাজার লোকজন কাজ করে দেখো মানে আমাদের দেশের সবচেয়ে বড় হচ্ছে আমাদের দেশ পুরাটা পুরাটা একটা দেখো যখন মিশর কথা বলছিলাম আমার মিশরি কি জানো ওদের ওদের দেশটা আসলে মরুভূমি ওদের দেশে মানে সিটি গুলা গ্রো করছে নীল নদের দুই পাশ না এখন দেখো এই পাশের শহর ওই পাশে শহর তো নীল নদীর উপরে অলরেডি চৌষট্টি মধ্যে যাবে না নদীর পাড়ে বানা তুমি দেখো সব নদীর পাড়ে অথবা সমুদ্রের পাড়ে এই শহর এবং দেখো ইচ্ছা করলে তারা রাস্তাঘাট বানায় তারা করে না এবং পাকিস্তান দেখো অথবা ভারতে দেখো মনে ভারতে যদি ভারতে ভারতে যদি কেউ যদি কোনো একটা প্রোডাক্ট যদি বানায় মনে করো তুমি ধরো তুমি কলকাতায় বসে সাবান মেলায় সেটা যদি তুমি আসামে বিক্রি করতে চাও তো করে তোমাকে আসামে পাঠাতে কিন্তু যে প্রান্ত থেকে যে প্রান্তে তুমি চাক ভাড়া কত টাকা আসে আমাদের এবং ফসলাবাদে ফয়সলাব দেখো পাকিস্তানের কটন তারপর ওরা সাথে পারে না কেন পারে না জানো কারণ ওদের টেক্সটাইল কটন এগুলো হচ্ছে এই ফয়সলাবাদ থেকে করাচি পোর্টে পাঠানো খরচ পনেরো রুপির উপরে যেখানে আমাদের এই চিরপুর থেকে এই চিরাং টু যারা চিরাঙ্গি মিশর যেসব ফ্যাক্টরি পাঠানোর কোনো খরচই নেই দেখো এক অন্যান্য খরচ হাই কারণ আমাদের দেশের লোকজন আমাদের সত্যি আমরা তো মানে আমাদের কয়েকজনের চাষে বসেছিলাম না এটা তো ফ্যাক্টর এটা তো ডিটাইন করা কিছু নাই আমাদের দাদা কি মাছ ধরতো না তোলভ হয়ে যাবে এক সময় আমাদের টেনটি একটা ফোন নিতে গেলে তোমাকে বছরের পর বছর বের করতে হবে একটা ফোন নেওয়ার জন্য টেলিফোন কানেকশনের জন্য এখন তো এখন তো জিনিসটা এগুলো আস্তে আস্তে হচ্ছে তো যেহেতু আমরা আস্তে আস্তে একটা যে গ্যাংস্টারাই মূল গুলো ছিল যে কোনো দেশ যখন মনে করতে তোমাকে যেতেই হবে সময় নতুন একটা লোককে যে কোনটা ডিমান্ড বাড়ছে কোনটা ডিমান্ড কমছে তারা কোথাও থাকবে দেশে বড় লোক হয়েছে এমনকি ইন্ডিয়া তো মোটামুটি শেষ কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো জিনিসটা হয় না মানে সেগুলো এখন ওভাবে ডেভেলপ করে না এটা হয়ে যাবে এটা ধরো আমাদের জেনারেশন অথবা আমাদের ছেলে একটা আইডিওলজি বা একটা তারা পজিটিভ একটা জিনিস একটা প্ল্যান তারা হোল্ড করে তাদের একটা ভিশন আছে বাংলাদেশে আসলে এইখানে আপনার আমি যদি বলতে চাচ্ছি যেটা আমাদের এখন যে ব্যাংক থেকে মনে করেন যে টাকা নাই হয়ে যাচ্ছে সে কিংবা আপনার বাংলাদেশের মতো জায়গায় যেটা উঠে আগে এখানে টপ লেভেলে ইন্ডিয়া প্রচুর লোক বসে আছে আপনি জানবেন যে এখানে যেটা ইউরোপ থেকে কাজগুলো আছে রাইট আহ এবং ইন্ডিয়া এখানে যেভাবে আগাইছে বাংলাদেশ যেভাবে পুছাইছে আমি যদি ভুল না জানে থাকি আমার অত বিয়ে নাই তো বা বড় ভাই থেকে শিখে না ওরকম কিন্তু এখন এটাতে আপনি এরপরে আপনি কেন করেন স্কোপ আছে যদি প্রফেশনাল চিন্তা করো আমাদের দুইটা জেনারেশন আগে আছে দেখো সার্ভিস ইন্ডাস্ট্রি ডেভেলপ করার আগে সার্ভিস ইন্ডাস্ট্রি ডেভেলপ করার আগে ম্যানুফ্যাকচারিং টা ডেভেলপ করতে হয় যেরকম দেখো মনে করো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে তারা ইউজ করে বাংলাদেশে এখনো ওই লেভেলে স্ট্রং হয় তারা সবাই ইয়ারপি ইউজ করতে চায় তাহলে লোকাল লোকাল ই যারা বানায় তারা তাদের একটা মার্কেট পাবে ইন্ডিয়ান একটা ই বানালে তারা ওইখানে কেনার অনেক লোক তারপরে মানে দুঃখ করার কিছু আমাদের ছেলেমেয়েরা ছেলেমেয়েরা হয়তো ইন্ডিয়া বিট করবে কিন্তু যেটা হচ্ছে যে আমাদের এখন মানে বাংলাদেশিকে যদি ভালো করতে চাই আমি যেটা বলবো যে সার্ভিস যে দেখো তুমি যে ফিল্ডে তুমি যদি ওষুধ রিসার্চ করার জন্য ধরো সে একটা বোকার মতন কাজ করতে কেন কারণ ধরো ল্যাবরেটরি বানাবাদি রিসার্চ করার জন্য তোমার যে ধরনের এই ডক্টরেট করা যে ধরনের সেটা বাংলাদেশের ইউনিভার্সিটি প্রডিউস করছে না সেটা তোমাকে কালিফোর্নিয়া যেতে হবে অথবা আমেরিকাটা আমেরিকা এইসব এটাকে যেখানে তোমার বুঝতে পারবে তুমি কোন রিসার্চটাকে ইউটিলাইজ করবে আমেরিকাতে লক্ষ লক্ষ ইউনিভার্সিটি আছে হচ্ছে বসে রিসার্চ করতে নতুন ধর ইনোভেটিভ প্রোডাক্ট এখন বাংলাদেশে বসে তুমি যদি তোমার আশা ভরসা পারে বাংলাদেশে তুমি যদি ওই কাজ তুমি লস এটা নিয়ে এটা নিয়ে মানে নামে সে নামবে বাংলাদেশে বসে যদি ব্যবসা করতে তোমাকে দেখতে হবে ক্টর কোনো বাংলাদেশের ঢাকার আশেপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কি হবে এই যে এই রেসিডেন্সিয়াল এরিয়া ডেভেলপ করা শুরু করবে যেহেতু পাচ্ছে না তো কি হবে এখন ধরো মনে করু করে যারা ওই ল্যান্ড ডেভেলপ করবে তারা দেখে বড় বসুন্ধার মধ্যে অনেক বড় এখন মনে বসুন্ধরা একটা আছে এরকম ধরো অনেকজন করবে তারপর কি হবে এরপর ধরো মনে করে যারা করছে যারা একসঙ্গে ইম্পোর্ট করেন তারা পরবর্তী ম্যানুফ্যাকচার তখন ধরো এই ম্যানুফ্যাকচারিং এর জন্য তোমার জিনিসপত্র আছে তারপর ধরো আমাদের মেটাল ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করবে তোমাকে এই জিনিসটা যে একটা জাতির গ্রোয়িং পাথের জন্য তোমার যখন যেটা রিকোয়ারমেন্ট জাতির তখন তোমাকে সেটা সেটাতে যদি একটা জিনিস মনে হয় খুবই ভাইটাল যেমন জাপান ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ইন্ডিয়া যেগুলি বলেন এদের কিন্তু একটা বিষয় ছিল যে দে বাংলাদেশ মানে এই জিনিসগুলো প্যাম্পার করার জন্য অবশ্যই দুই লাখ টাকা আছে দুই লাখ টাকা কার কাছে যাবে ইন কর্পোরেশনে কি আপনি ঠিক মতো এইগুলি আপনি যদি খোঁজ নেন কত মানুষ আর লিডারশিপ এবং এই যে লিডারশিপ এর কন্ট্রিবিউশন এটা খুবই ভাইটাল যেটা উই আর মিসিং হেভিলি এখানে আমি আর একটা হচ্ছে মনে করেন আমরা উচিত যে চায়নার সাথে আমরা বেড়ে দেখেন অনেকগুলো দেশ আমি বুঝলাম যে প্রত্যেকটা দেশ আসলে এটা রিয়েলিটি সবাই সমানভাবে উঠবে না প্রত্যেক কিছু দেশে থাকবে গরিব কিছু দেশ থাকবে হয়তো একটু ধনী ফাইন কিছু মানুষ একটা সোসাইটির মধ্যে সবাই কিন্তু ধনী গরিব মিলেমিশে থাকে ফাইন বাট আমরা অনেক ডলার লাগতো জিম্মাব ডলার লাগতো ওই যেটা কি বলে বা এখন আপনার এই যে এইগুলো কিন্তু বিয়নার হয়ে যাচ্ছে নিয়ে আসবেন এটার জন্য ওই লিডারশিপ কে আপনি কি দেখেন কিনা লিডারশিপ আছে কিনা কারণ একটা পর্যায়ে গেলে কিন্তু দেশগুলো কিন্তু স্লেভ হয়ে যাচ্ছে এখন মডার্ন স্লেভারটা কিন্তু এরকম এক একটা সময় ছিল কি কালার রাইস এর বেসে उठे आस्ते कैपिटलिज्लेम सार्ट कैट ग्रुपी एक्टे मन करेंट महबाई बलो আপনি মন করেন যে আমেরিকার সিলেন ভ্যালি বা লন্ডনের ইয়ে না বাংলাদেশে শুরু করাটাই সাধারণ মানুষের সেন্টিমেন্ট থেকে আমি বলতেছি আমি জানা আপনি বিজনেস করবেন সেটা বলতে পারবেন যে টাকা থাকলে করতে পারতেছে না কি করবে জানা না এবং করলে যেটা হচ্ছে আসলে ধরা খেয়ে যাচ্ছে তো এইজন্য বল। সেটা কি মানে কোনো সমস্যা আছে আমাদের লিডারশিপ ঠিক থাকলে আমাদের এখানে আমি যদি আজকে বাংলাদেশের হইতাম তাহলে আমি মানে আমাদের বর্তমানে জার্মানিতে এই টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করা ফেলছে আমাদের কাজের লোক দরকার আমাদের দেশটাকে মানে বানানোর জন্য আমাদের সত্যি আমাদের সুই বানানোর লোক দরকার কাপ বানোর লোক দরকার মেশিনারিজের পার্টস বানানোর লোক দরকার ফোনের স্ক্রিন বানানোর দরকার এই ধরনের লোকজন থেকে এই ম্যানুফ্যাকচারিং এর ট্রেন ট্রেন করার জন্য হাজার হাজার জানো খুব কম কিন্তু ইনস্টিটিউশন এবং এই কারণে কিন্তু পার ইন্ডাস্ট্রিয়াল আউটপুট সবচেয়ে সত্যি এই জিনিসটা দরকার আমাদের এখানে প্রত্যেকটা প্রচুর ম্যানুফ্যাকচারিং প্রচুর আমাদের দেশ থেকে খুব তাড়াতাড়ি মালয়েশিয়া কেন অলরেডি আমাদের মধ্যে পার্কিটা মালয়েশিয়ার কাছাকাছি চলে গেছে মানে জিডিপি যেটা অনেক কম এখন লোকজনের প্রপার লিডারশিপ আসলে আমাদের দেশ তাড়াতাড়ি থাকা দরকার ছিল যেটা ইন্ডিয়াতে বা চাইনাতে যেটা হয়েছে এই জিনিসটা বাংলাদেশে আসলে খুবই মিসিং মানে ধরেন যে একটা নির্দিষ্ট ইনফ্রাস্ট্রাকচার থাকবে বা একটা গভর্নমেন্ট থেকে কিছু পলিসি থাকবে বাংলাদেশ থেকে বাইরে টাকা নিয়ে যাওয়ার ব্যাপারে যেমন আমরা একটা নিউজ দেখলাম যে বাংলাদেশ থেকে বাংলাদেশি টাকা হিসাব করলে মনে হয় এটা পঁচাশি কোটি টাকা বা এরকম কিছু একটা ফিগার দাঁড়ায় এই জিনিসগুলার দিকে নজর দেওয়ার মতো কি আসলে মানে কেউ কি মানে বিষয়গুলা নিয়ে চিন্তা ভাবনা করতেছে না এই জিনিসগুলা তো আসলে ভাবা দরকার এটা হচ্ছে কপাল যে দেখো লোকজন রাস্তাঘাট বিল্ডিং ইন্ডাস্ট্রি এসব হয়ে যায় এটা হচ্ছে না আমাদের দেশের লোকজন চাকরি পাচ্ছে না কারণ বাংলাদেশ কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে আমি যেটা আমি বুঝি যে আসলে এখানে গ্লোবালাইজেশনটা যখন আমেরিকা বাইরে করছে এরা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যারা করছে তারা কিন্তু তারা অনেক হাই ট্যাক্স রাখত এবং আমাদের এখানে উল্টা হচ্ছে আমরা চাইনি চাইনা থেকে সামান্য জিনিস আনতেছি আমরা ইন্ডাস্ট্রি দ্বারা করাবো কোথায় এবং যাদের যারা মন চায় মানে যাদের ইচ্ছা হয় যে দেশের বাইরে থেকে ইয়া করবে না তারা তরকারি দাঁড়িয়ে রেখে দেয় দরকার নেই এরকম কিছু কিছু ঘটনা আছে আসলে বাংলাদেশে এটা নিয়ে আসলে মানে খুব বেশি কেউ চিন্তা করে না। আর ম্যানেজমেন্টের বিষয়ে যেমন এদের চাইতে বাংলাদেশের যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গুলা ওদের রেসপন্স এবং রেভিনিউ আসলেই ভালো তারপরও কেন কিছু কোম্পানি ইন্ডিয়ান ম্যানেজমেন্ট দিয়ে মানে জিনিসটা মানে ওটা আমি বলি তারা তারা যে সময় বাইরের সিও তারা আপনার পরিচালিত হয়েছে এখন বাংলাদেশি ম্যানেজমেন্ট দিয়ে চলতেছে এবং আগের চেয়ে ভালোই করতেছে আলিবাবা কিনে নিছে ধরেন আরো পিক আছে আপনার তারপর আরো বেশ কিছুই কমার্স আছে যেগুলো বাংলাদেশি রাই কিন্তু সেই জায়গায় দেখা যায় যে কিকম চাইতে খুব বেশি পিছাই আছে অনেক ক্ষেত্রে ভালো করতেছে মানে জিনিসটা মানে আমি আমার প্রশ্ন হলো মানে এদের প্রতি যে ধরেন আলাদা অন্য ভাবে তাকানো বা মানে এদেরকে ফেসিলিটেট করা বা প্রায়োরিটি দেওয়া এটাকে আসলে তার মানে করা দেখো গার্মেন্টস এ বাংলাদেশি একজন এক্সপিরিয়েন্সেন্টাইজার তিন থেকে চার লাখ টাকা স্যালারি দিতে হবে এটা দিয়ে তোমার কারণ এখন লোকের আট নয় ওরা যেটা বললো এবার যে দেড় লাখ টাকা স্যালারি ওরা মহা থাকে এটা একটা দিক আর ফ্যামিলি আনে না দিন থাকে এইটাই একটা কারণ এইসব একটা ব্যাপার আছে আর এরপরে মানে এই গার্মেন্টস এর একটা বিদেশ লোকজন হায়ার করে সেটা হচ্ছে যে বাংলাদেশের এই মানে টি শার্টের জাস্ট এই একটা কোয়ালিটির একটা দুইটা থেকে তিনটা কোয়ালিটি থেকে আমরা মোটামুটি স্পেশাল যেটা এর বাইরেও কিন্তু গার্মেন্টস হাজার হাজার একটা না যেগুলো আমাদের করা হয় না তো এটাতে সমস্যা যেটা হয় ইন্ডিয়াতে আরো বেশি করে তো এখন দেখো এই বিদেশি যে সব বড় বড় বাইর যারা আছে তারা কি করে মূলত হবে না তো এই কারণে তারা কি করে ইন্ডিয়াতে ধরো চায়নাতে অফিস রাখে মানে হংকং এর অফিস রাখে এবং ওই মূল ধর তারা দুইশোটা আইটেম কিনে এর মধ্যে ধর একশোটা কিনে চায়না থেকে নব্বইটা কিনে নব্বইটা কিনে ইন্ডিয়া থেকে বাংলাদেশ ধরো দশটা আইটেম কিনে এখন ধরো এই দশটা আইটেম জন্য তারা বাংলাদেশ থেকে কিনে কিনতে সুবিধা হয় না এখন ধরো এই জন্য তারা কি করে ওই ইন্ডিয়ান কোন একটা কোম্পানিকে দায়িত্ব দিয়ে দেয় যে তুমি বাংলাদেশ থেকে কিনো এই কারণে তারা এসে লাভ হয়তো কারণ একটা অফিস বিশাল ব্যাপার তো এই আর মনে আসলে যেটা হয় যে ইন্ডিয়ান কি করে বাংলাদেশ থেকে প্রক্রিয়া করার জন্য দুই একটা লোক রেখে দেয় এখন কর তুমি যদি এই ইন্ডিয়ান রাখো কাজ করে বাংলাদেশে একজন লোক সে কারণ বাংলাদেশে ওরা নাই মার্চেন্ডাইজ আছে যতই ভালো ইন্ডিয়ার একটা খারাপ মার্চেন্ডাইজ জানে না সেই ইচ্ছা করে ফোন করে ওদের কথা বলতে পারে এখন তাকে দেখা যাচ্ছে যে তাকে দরকার নাই তাকে বসে রাখলো এবং আমার অনেক পরিচিতাইজার মাধ্যমে ইন্ডিয়ার অফিস হয়ে ও লিঙ্ক হচ্ছে তাদের ভালো স্পোর্ট হচ্ছে কারণে এই মানে প্রচুর ইন্ডিয়ান ঢুকে যাচ্ছে মূলত এটাই হচ্ছে মেইন কারণ আর কোনো কারণ এমন না যে ওদের আরেকটা হ্যাঁ ধরো নতুন আইটেম শুরু করতে চাই যে ধরো মনে করো লেস এরপাল একটি শেয়ার ইন্ডিয়া এই ক্ষেত্রে কিছু কিছু ধরো বাংলাদেশে অপারেটার দিয়ে একটা মেশিন চালালো দেখা যাবে ওই এক বছর মধ্যে বাংলাদেশের অপারেটার দাম চলে গেছে এই কারণে লোকজন কিন্তু মানে ওই মানে ইন্ডিয়ানরা যে জব দখল করে ফেলছে ব্যাপারটা ঠিক ওরকম নেই এইসব ক্ষেত্রে এখন যেটা হচ্ছে বাংলাদেশের থেকে লোক মানে এই ধরো কিন্তু বাংলাদেশের নাই হবে এবার করে এখন এরা করছে আবুল খাই করছে আরো তিন চারটা বড় বড় গ্রুপ করছে কয়শো বিটা খরচ করে এখানে দেখো এখন এরা কি হচ্ছে তারা যে বাংলাদেশের লোকটা নাই তবে যেটা হচ্ছে যে এই হয়ে যাবে এটা কারণ অলরেডি দেখো আমি কয়েকবার গিয়ে দেখতেছি দেখলাম যে লোকজন হায়ার থেকে ইনফ্যাক্ট কয়েকটা যারা ওই যে আন্ডারে জব করছে এই ছেলেটা তখন আইটি হেড হয়ে যাবে বাংলাদেশে একসময় কয়লা কয়লা টয়লা যাবে একটা প্রচুর পাকিস্তানি ছিল যে তুলার ইন্ডিয়ান টি করতে পাকিস্তানিরা বাংলাদেশে বাংলাদেশের লোকাল বাংলাদেশের লোকালরা আমাদের আমরা তো কারণ পাকিস্তানিরা ধরো উনিশশো সাল থেকে তারা বাংলাদেশে শিখে বলছে কেমনে কেমনে গিয়ে কি ইম্পোর্ট করতে হয় এরা না এটা চলে গেছে আস্তে আস্তে এটা আসলে এটা একটা ন্যাচারেল এগুলা দিয়ে যেতে হয় তো যেটা আমাদের যদি সত্যি থেকে মানে একটা দেশপ্রেমিক যদি একটা ভালো যারা দেশকে তুলে নিবে এরকম করতেসি না এই কন্টেক্স টা আমি মাহুব ভাই আর জানতে চাই যে কোন ধরনের আছে আমাদের স্কিলের যে শর্টেজ আছে কোন জায়গাগুলোতে আসলে আমাদের কাজ করলে খুব সংক্ষেপে জানতে চাচ্ছি এই জায়গাগুলো তাহলে আমাদের যারা শুনতেছে তারা হয়তো করলো মহাসম ভাই তারপরে আচ্ছা আমার একটা শিখলাম ধরে আসা বাংলাদেশ এখান থেকে প্রোডাক্ট ডেভেলপ করে ইন্টারন্যাশনাল মার্কেটে জানানো যায় কি করতে পারে এখানে বসে বসে খুব ইজি আর কি হয় এটা কিন্তু খুবই প্রবলেমেটিক একটা জিনিস এখন তো অনেক টাকা পয়সা লাগে অনেক ঘোরাঘুরি করতে হয় আমরা একটা ভাল ইস্যাদে দিয়েছিলাম সেরকম অনেক ঘটনা আছে যেগুলো এত পসিবল না আমার কাছে আমার নিজের ফিল্ড এর কনক্লুশন এটাই যে আমার বক্তব্য আছে এই ক্ষেত্রে আমিও যেহেতু তারপরে আসতে এখন দেখো সবচেয়ে বেশি মানে গেম এর পর আসতেছে তাই না থেকে সবচেয়ে খুব করা সম্ভব না মানে ব্যাক অফিস কাজ করে সবাই যদি একটু মানে চেষ্টা করে নিজস্ব ডেভেলপ করতে পারে থাকে ছোট হোক ভালো মানে প্রোডাক্ট শুরুতে প্রথম প্রোডাক্ট ক্লিক করবে না এখন তিনটা চারটা দশ বারো ছোট ছোট ছোট ছোট অনেকগুলো আছে আর এখানে টিকটকের মার্কেট হচ্ছে যে বিলিয়ন বিলিয়ন ডলার এর মধ্যে ধরো তুমি বছরে বছরে করে মনে করে দেখা এখন কি জানি জানি কিছু না এখানে ছবি আঁকার যে থার্ড ওয়ার্ল্ড আছে তারা মানে লোকের একবার ঢুকে গেলে যে প্রত্যেকটা যে কোনো প্রোডাক্টের একটা সেগমেন্ট দখল করে আর মনে করেন সবাই চায় যে নন প্রোডাক্ট ইউজ করতে যে নতুন করে বানায় নিব ডেভেলপ না বাংলাদেশে এখন যেরকম দেখো বাংলাদেশ এখন আমাদের যারা বড় হবে তারা কিন্তু গার্মেন্ট চালাইছে দুইজন কাজ করতো পাঁচজন কাজ করতো সেগুলো আস্তে আস্তে আস্তে একটা অর্ডার পাইছে ওলসি দেখায় লোকজন থেকে টাকা পয়সা ব্যাংক ও সাপোর্ট করতেন ওই সময় এখন মনে করে ধরো যে ং যেসব আছে যে আর গ্রোয়িং সেক্টর যেটা হবে বাংলাদেশের থেকে যে বাংলাদেশের যে বিজনেসটা করা ইজি সেটা হচ্ছে এই সেটা হচ্ছে যে আমাদের আমাদের ডিস্টা এটা জন্য স্পেশালাইজড সারা দুনিয়াতে বা বাংলাদেশেও ল্যান্ড কিন্তু খুব কম জায়গাতে এখন আর প্লাস গ্লোবালি অর্গানিক ফুডের ডিমান্ড প্রচুর বাড়তেছে বাংলা আর প্লাস এগুলা অনলাইনে তোমরা যদি করতে পারে জুবাইর তোমরা সাথে আছেন হ্যালো না এটা আমি বাংলাতে ভালো এটা খুব আছে এখন চলে অর্গানিক ফুড সেম জিনিস এবং বাংলাদেশে মাটি কাটলে মাছ বড় হচ্ছে অনেকের সাথে করার সম্ভব না করা যাচ্ছে এই দিকে আমি অনেক সারা তার এইসব দিকে এইটার দিকে যেতে পারে মনে হচ্ছে যে এইটাতে আমি যেহেতু ঢুকছে আমার একটা এক বছর মতন হয়ে গেল আমি দেখছি এই জিনিসটাতে মানে মানে বেশ এই মানে গ্রোথ বেশ ভালো এইটা হচ্ছে আমার সাজেস্ট এই তিনটা সেক্টরে আমার মনে হয় একটা ইয়ে কাজ করে আর কি জানতে চাই না বাইর আই থিঙ্ক আমরা যদি পডকাস্ট আরো বেশি ডিসকাস করি আমি অনেকগুলো একটু সম্পর্কে জানতে পারবোটিভ সম্পর্কে জানলে যারা চাকরি করে এরা দেখা যায় যে এদের ব্র্যান্ডিংগুলা করে বা এই জিনিসগুলা নিয়ে ইন্ডিয়ানদের যে কারেন্ট জেনারেশন উজ্জীবিত হয় এই ধরনের জিনিসগুলা কাজ করে আর বাংলাদেশে যেটা হয় যে আসলে যারা এইগুলো এইগুলো নিয়ে পরে থাকে মানে খুব বেশি মানে বড় করে যে স্বপ্ন দেখবে বিষয়টা ওদের মধ্যে মানে ছোটবেলা থেকে জিনিসটা আসে না আরকি এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করার আছে যে মোটামুটি প্রতিষ্ঠিত তারাও যদি এইগুলো নিয়ে যে জায়গাটা থাকা উচিত তো সেখানে নাই উল্টা আসছে কিছু মোটিভেশন স্পিকার মানে কি বলবো মানে মনের উপর খারাপ আর কি কিও মোটিভেশনের জায়গাটাই রে এই জায়গা এই প্র্যাকটিসটা নাই এবং দেখে না যে না কাজ করে এই জায়গাটা যাওয়া যায় মানে এই জায়গাটা মানে যথেষ্ট ভক্তি আছে কথা মানে কিছু সস্তা ভিডিও বানাচ্ছে অথবা এই সব কথা বলে দিই বাঙালির সিরিয়াস না এটা এটা অ্যাকচুয়ালি হয় ভাই আবহমান কাল থেকে বাঙালিরা একটু খেয়ালি পনা বা একটু কিছু ঐতিহাসিক কারণ আছে কারণ দেখো এই আরবরা আরবরা ছিল কি ট্রেডিং তারা এই পারে মাল ওই পারে তারা মরুভূমির তখন অনেক কষ্ট করতে হতো কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে যে তুমি মাটির মধ্যে দিচ্ছ খালি সিজনের সিজনের জন্য ওয়েট করতে চাষাবাদ করে দেখে দিচ্ছ এরপর বছরের ছামার বছর বসে থাকছে এই কারণে যেটা হচ্ছে বাংলাদেশেরা ওই সবকিছু করে হালকে একটু পরিশ্রম করে শুরুতে বিশাল উচ্চ হবো এটা দরকার প্রথম কয়েকদিনে দুই মাস এক দুই মাস ধরে রাখতে হবে এরপর ঝিমা যাবো এটা কিন্তু আমাদের ঢুকে গেছে ব্যাপারটা এই জিনিসটা এই জিনিস পয়সা বেশি দিলেও নাকি ওরা মানে খুশি হয়ে থাকে কারণ সে কাজ করে দিচ্ছে আর বাঙালি হচ্ছে প্রচুর আমি তো ডিল করি ইন্ডিয়া মানে এটা একটা কারণ আছে মানে ওদের কাজ করা ছাড়া করা থাকে না বাংলাদেশে আচ্ছা ঠিক আছে আচ্ছা আবাস ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ হয়তো আবার ইনভাইট করবো আলোচনায় তাহলে আমাদের আজকে এখানে সবাইকে আবার আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণুল